বন্দ গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নিসহিত শ্রীনন্দনন্দন বন্দে আধিকোদ গোপীজন সামুত বৃন্দন মনোহর বঞ্চাল্পুশ কৃ পাল পঙ্গু লংঘায় গিৎ পাহং বন্দে পরমাধব বৃন্দলসিদে বৈ পিয়া বৈ কেশবশিপদে দেবী সবত নমো নম নারায়ণ নমস্কৃতরম দেীং সরস্বতিং ব্যাং তথো জুদী সংকি কৃষ্ণ কথোপদেশ গৌরী পৈশ প্রকাশনে সদনু রক্ত গুর্ভোক্ত ভোক্তি প্রমদা জগোদ্বর ধেয় সদা পিভবন মোহাম তীর্থ শিব বিীতাহম্পনতো বন্দে মহাপুষতে চর্তুস্তজ্জ সুপি তুর্ীষ্ট আর্জ বচসা যদগাণ্য মেঘদ্যপ্সি বধা বধ বন্দে মহাপুষতে চর পল্লবক চন্দমি ছডা বিসুজিত গোপধু সদর্শ পূর্ণাগ্রসাগর সারমুখে সারাধিকা ময়ি কথা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ সিআত গদাধর সেবা সাধী শ্রী গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীদ্দ্বৈত গদাধর সেবা সাধি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে হরে রাম রাম রাম হরে আজানু লবিত ভুজৌ কনকু সংকীতনিকতর কমলাচ বিশ্বাম্বর দ্বিজ ভর যুগোধর্ম পালো বন্দে জগৎপ্রিয় কর করুণা ভুথারৌ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে ভজে ভজ কমণ্ডনম সমস্ত পা ভজে ভজ্ডন সমস্ত পাপ খণ্ডন সমস্ত পাচিতন্দনম সদৈব নন্দনন্দন স্বক্ত ন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত জানিয়েছেন আপনারা মাত্র দুদিনের সংসারে আপনাদের পূর্ব কর্মফল অনুযায়ী ভগবান जे अवस्था अपन रेखे से अवस्थाटा ही अपनारा प्रसन्न थकून दुखित हबना शिल सरस्वती ठाकुर जान जीवर भेतरे मानूष विचरण कर प्रत्येक जीवर भेतरे क्षीरद सी अनुरुद्ध विष्णु विद्यमान आ অর্থাৎ প্রত্যেক জীবাত্মার ভেতরে সেব্য এবং সেব্য দুটো তত্ত্ব স্বয়ংবিতার শত বিরাজমান আছে প্রত্যেক জীবের ভেতরেতে সেব্য এবং সেবং তত্ত্ব সেবক তত্ত্ব স্বয়ং বিরাজমান আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় জীব মায়াগ্রস্ত হওয়ার দরুন কোনো মতেই ভগবত সেবার জন্য ব্যস্ত হচ্ছে না কিন্তু না বললেও তাদের প্রেরণা না দিলেও মায়ার সেবা তারা সততই করে থাকে। এই ভবরোগ এটাকে বলা হচ্ছে একটা রোগ বলা হয়েছে স্বাস্থ্যে সংসারটা একটা রোগ বুদ্ধিমান ব্যক্তি এটাকে পুষে রাখেন না সংসারটা একটা রোগ আলোচনা প্রসঙ্গে আগেও বলা হয়েছিল ভুলে যায় লোকে মনে রাখতে পারে না শাস্ত্র উদাহরণ দিয়ে বলা হয়েছিল ভাগবতরী অনা প্রীতার্ত করা মনোরথিয়া খন ভগ্ন নিদ্রা দৈব হতার্থ রচনারিপী দেব জুষ্মদ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরী যুষ্মদ প্রসঙ্গ বিমুখা ইহ সংসারন্ত জীবের সংসার তাৎকালিক স্বরূপেতে জীবের সংসার নাই এই শ্লোকের বিস্তৃত ব্যাখ্যার সময় এখন নাই বলা হচ্ছে জীব সংসারে এসে পড়েছে সেই জন্য সেটা একটা রোগ বিশেষ সংস্ত্রী মানে গমন করেছে সংসারে সংসার তার নিত্য নয় নিত্য হল ভগবত সেবা জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস ইত্যাদি কথা বলা আছে শাস্ত্রেতে প্রভুপাল অত্যন্ত কাতরভাবে এই সব শ্লোকগুলো ব্যাখ্যা করতেন কখনো কখনো বলতেন সংসার ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু প্রসাদে পায় ভক্তি লতা বীজ এই ভক্তি ভক্তিলতা বীজ প্রাপ্তি এটাই হলো জীবের মঙ্গলের সূত্রপাত ভক্তিলতা প্রাপ্তি হয়ে ভক্তি যে রাজ শ্রী চৈতন্য মহাপ্রভু সাধ্য সদন তত্ত্ববর্ণনা প্রসঙ্গে শ্রী সনাতন গোসাইকে বলেছেন অভিদেয় নাম অভিদেয় কোনটা বলে ভক্তিটাই হল অভিদেয় ভক্তি কাকে বলে ভক্তিকতা হল ভস ধাতু থেকে এসছে কিছু করা ভগবানের জন্য ছিল পহুপাতকে প্রশ্ন করা হয়েছিল ভক্তি কাকে বলে পহুপাত বলেছিলেন কায় মনোবাক্যে ভগবান গুরু বৈষ্ণবের জন্য কিছু না কিছু করবার জন্য যিনি ব্যস্ত তিনি ভক্তিতে প্রতিষ্ঠিত ভক্তি কোনো ইনার্ট বস্তু নয় ভক্তি হচ্ছে অ্যাকশান ভক্তি হচ্ছে করা সবসময় কিছু করবেন সেবা এবং জীবের স্বরূপেতে সেবাটা আছে সেটা যেহেতু মায়াব্রস্ত হওয়ার দরুন ভুলে গেছে সেই জন্য শাস্ত্র বলছেন যে এই সংসারটাকে পুষে রাখাটা কোনো বুদ্ধিমানের কাজ নয় এটা একটা রোগ এটাকে যদি সারানো যায় গুরুবৈষ্ণবের কৃপাতে ভক্তিতে প্রতিষ্ঠিত হওয়া যায় সেক্ষেত্রে সমস্ত সমাধান হয়ে যাবে আমাদের শাস্ত্র বলছেন যে ভগবানের চৌষট্টি প্রকার ভক্তির অঙ্গের সম্বন্ধে বর্ণনা করা আছে তার মধ্যে পঞ্চবিদ ভক্তির কথা মহাপ্রভু বলেছেন মথুরাবাস শ্রীমূর্তির সেবন ভাগবত শ্রবণ আদি পূজন ভগবানের পুজন ইত্যাদি সমস্ত বলেছেন শ্রীমূর্তির সেবন হরিনাম কীর্তন যাই হোক এগুলো সমস্ত বলেছেন আর নববিধা ভক্তির মধ্যে মহাপ্রভু জানিয়েছেন সুসনাতন গোসাঁকে যে একাঙ্গ সাধে সাধে কিংবা সাধে বহু অঙ্গ নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ কালকে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল যে সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ড রস ছাড়া কাউ স্থিতি নাই রসেতেই সবার স্থিতি রস ছাড়া কোনো জীব বাসতে চায় না আর অনন্ত ব্রহ্মাণ্ডে রসের একমাত্র দা অনলি সোর্স হল ভগবান গোবিন্দ কিন্তু উপনিষদে তাই বলেছেন সমস্ত উপনিষদে বলছেন ভগবানকে যে সমস্ত আনন্দের উৎস তিনি আর সেই আনন্দ বিকৃতভাবে এই জগতে প্রতিফলিত হয়ে জড়জগতের লোকের যে ছিটে ফোটা আনন্দ তারা পাচ্ছেন বহুমানন করছেন সেইটাকেই তারা আনন্দ ভেবে মজগুল হয়ে যাচ্ছেন শাস্ত্র বলছেন যে বুদ্ধিমান ব্যক্তিগণ সর্বদা বিচার করবেন যে সংসারের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করতে পাচ্ছেন না জগতের লোক সেটি এই শ্লোকের একটু আগে বলা হয়েছিল অহন্যা প্রীতার্থকরণা নিশিনেশ্বয়না নানান ভোগের প্ল্যান করছে পঞ্চবার্ষিকী ফাইভ ইয়ার্স প্ল্যান মাথার মধ্যে বিভিন্ন প্ল্যান করছে এই সম্পত্তি কিনবো ওখানে ব্যবসা বাড়াবো ওখানে এইসব করব। ফুল চিন্তা করে তার মাথায় একটা একটা প্ল্যান প্রোগ্রাম করছে কিন্তু ওপরের দেবতারা আছে তারা সব বাঞ্চাল করে দিচ্ছেন তখন আবার সে দৌড়াচ্ছে অ্যাস্ট্রোলজারের কাছে শনি দেবতার কাছে দৌড়াচ্ছে পুজো নিয়ে এইরকমভাবে জীব জীবসকল ভ্রান্ত পথে পরিচালিত হচ্ছে বাস্তবিক পক্ষে আনন্দ চাই এটা ঠিক এ কথাটা মিথ্যে নয় আনন্দ অবশ্যই চাই আনন্দ ছাড়া জীবের স্থিতি নেয় রস ছাড়া কিন্তু এটা হলো জড়ো রস অপ্রাকৃত রসের সন্ধান জীবসকল পাচ্ছে না বলে তাদের অসুবিধে হয়ে যাচ্ছে এখানে বলা হচ্ছে জীব যেমন সরুপথে অমর মৃত্যু তার নাই সেই জন্য সে মরতে চায় না আর প্রত্যেক জীব স্বাভাবিকভাবে আনন্দ চায় কি জন্য সে হচ্ছে মাময়ী অংশ জীব লোকে জীবভূত স্নাত ভগবানের অংশ বলে ভগবান আনন্দময় সেই জন্য সচ্চিত আনন্দ যে গুণাবলী ভগবানের মধ্যে আছে সৎ এবং আনন্দ সৎ সৎ সন্ধিনী হ্যাঁ এই সমস্ত চিৎ অংশ হচ্ছে জ্ঞান যেটাকে সংবিত आनंदी नहीं रसालन आरो भक्ति मिनोदे बोझारैवधर्म अन्य जैगा प्रसंगक्रमे आर्टिकल से भक्ति मिनोद ठाकुर रस के पार्सनीफाई कर रसर एक मूर्ति आरोप রসকে এরকম হাত করে প্রার্থনা করছেন হে রস আমাকে দয়া করুন আপনি করুণা করুন তাহলে এই রস নির্বিশেষ রস নয় ভক্তিদেবীর যেমন স্বরূপ আছে রসের নিশ্চয়ই স্বরূপ আছে ভক্তি দেবী তার মধ্যেই রস আছে তাহলে ভক্তিবিনোদ ঠাকুর সেখানে জানাচ্ছেন হে রস করুণা করুন অপ্রাকৃত রসকে পার্সনিফাই করেছেন সেখানে প্রার্থনা করছেন আমাদের করুণা করুন যাদের অপ্রাকৃত রস যাদের ওপর একটু কপাল গুণে একটু কপাল ভালো হয়েছে একটু ছিটে ফোটা পড়ে গেছে তাদের কপাল ভালো তারা সেই আস্বাদন করেছেন করে হেও রস যে জড়ো রসকে তার আর ভজনা করবেন না জড়ো রসকে ততক্ষণ পর্যন্ত ভজন করবেন যতক্ষণ পর্যন্ত সে অপ্রাকৃত রস না পাবেন সেই জন্য চৈতন্য চরিত্রে আমি তো সনাতন শিক্ষা মহাপ্রভু বলেছেন এই তো মুখ মূর্খ আমি বিজ্ঞ এর বিষয় কেন দিব সচরণ অমৃত দিয়া বিষয় ভুলাইব এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ যে সমস্ত ভক্তিরঙ্গগুলো বলা হয়েছে অনেক চৌষট্টি ভক্তিরঙ্গ তার মধ্যে নববিধাভক্তির কথা বিশেষ প্রশংসা করা হয়েছে নববিধাভক্ত প্রধান তার মধ্যেও পাঁচটা ভক্তিকে মহাপ্রভু বলেছেন পাঁচের অল্প সঙ্গ যাদের হয় তারা কৃতকিতাত্ম হয়ে যাবেন কিন্তু আমরা স্বাস্থ্যের প্রমাণে দেখতে পাই এই নববিধা ভক্তির মধ্যে এক একজন এক একটা ভক্তিতেও অনেক সময় কৃতকিতাত্ম হয়ে গেছেন এক একটা ভক্তির অঙ্গকে সঠিকভাবে যাজন করার ফলেতে তারা ধ্রুবতার মতো অপ্রাক জগতে চমকাচ্ছেন এর প্রমাণ আছে আর যদি বহু অঙ্গ সাধনের ক্ষমতা থাকে ভগবান তার যদি থেকে থাকে সেক্ষেত্রে বহু অঙ্গন হয় যেমন আমাদের উদাহরণ হল অম্বরীশান বর্ণনী হ্যাঁ এইভাবে বলেছেন আর এইভাবে বর্ণনা করতে করতে দেখা গেছে যে সমস্ত অঙ্গগুলোকে আমি আলোচনা করবো পরে প্রসঙ্গক্ষ আমি এটা তুললাম সমস্ত অঙ্গগুলোকে ইন্দ্রিয়গুলোকে তিনি সমস্ত লাগিয়ে রেখেছেন ভগবানের সেবাতে স্বাভাবিকভাবে এই ইন্দ্রিয়গুলো বহির্মুখী আমি কালকেও আলোচনা করেছিলাম সমস্ত ইন্দ্রিয়গণ সমস্ত বহির্মুখী মনোরথেন অশত ধাবত বহি এই শ্লোকের আলোচনা করেছিল মনোরথেন অশত ধাবো ধাবতো বহি মনো রথেতে চড়ে বসেছে জীবসকল মনের অগম্য স্থান নাই যে কোনো স্থানে মন চলে যায় যে কোনো স্থান বলতে আমি বাজের স্থানের কথাই বেশি বলছি কেন যেগুলো জড় জগতের রূপ রস গন্ধস্পর্শ ইত্যাদি আছে পঞ্চতন মাত্র সেটাকে পাঞ্চাল দেশ বলা হয়েছে আমি বলেছিলাম এই পাঁচটা দেশেতে সাম আর আদারওজ যে কোনোভাবেই ঘুরে ফিরে বিচার করলে দেখা যাবে এই পাঁচটা জায়গায় দৌড়াচ্ছে পাঁচটা জায়গায় যদি বলে টাকার জন্য দৌড়াচ্ছে এটা কোন জায়গায় বলে টাকার পেছনে দেখবে এইগুলো সব রয়েছে টাকা যদি মনে করে টাকার জন্য দৌড়াচ্ছে দেখুন মহারাজ শব্দ স্পর্শ রূপরশ গন্ধ তো নয় এটা বলে টাকার পেছনে যেটা রয়েছে যেটা আমি পরীক্ষিত মহারাজের কলি শাসন সম্বন্ধে বলেছিলাম সোনার ভেতরে টাকার ভেতরে সব পাপ রয়েছে যদি সেটা সৎ না উপার্জিত হয় এবং সৎ না লাগে সব অর্থটাই যে সব অর্থটাই যে বাজে তা নয় লক্ষীর অর্থ আছে যেমন পরীক্ষিত মহারাজের অর্থ ছিল অম্বরিস মহারাজের অর্থ ছিল সেগুলো কোনো বাজে কাজে লাগেনি সেগুলো কোনোটাই বাজে কাজে লাগেনি যে জড়জগতের সমস্ত লোকগুলো যে অর্থ যেগুলো নানানভাবে অসৎপথে উপার্জন করেন অসৎপথের অর্থ ভগবত সেবায় লাগে না লাগে না সেটা সেখানে বলছেন যে এই অর্থের পেছনে আছে মহারাজ এ তো অর্থের পেছনে দৌড়াচ্ছে বলে অর্থের পেছনে যে দৌড়াচ্ছে এটাকে অ্যানালিসিস করো সেরা পেছনে দেখবে এর পেছনে সব লুকিয়ে শব্দস্পর্শ রূপ গন্ধ এই পাঁচটা জিনিস এগুলো বেসিক জিনিস সেই জন্য বদ্ধজীবকে না বললেও স্বাভাবিকভাবে এরা এই সব বিষয়ে পটু দৌড় দৌড়াবে কিন্তু পরীক্ষিত মহারাজ এবং অম্বরিশ মহারাজ জনক মহারাজ এরা সমস্ত প্রমাণ করে দিয়েছেন যে ইন্দ্রিয়গণকে কিভাবে ভগবত সেবায় নিযুক্ত করা যায় भावे ता निजुक्त भगवत प्राप्त उपाय दे देखिए दिए दे भागवत शास्त्र जगह प्रमाण आज श्री विष्णु श्रवणे परीक्षित विष्णु श्रवणे अर्थात विष्णु क्या बला हलो तरिक्रम व्यापक भाव रही व्यापकत्व अनुभव कर ही विष्णु बला हल কারণ কি আপনি এই কথাটা বলছেন কেন শুধু বিষ্ণু থাকলেই বা অসুবিধে কী শুধু বিষ্ণু থাকলে ভগবানের অন্য অবতার চলে আসবে আসুক কোনো ক্ষতি নেই কিন্তু শ্রী চৈতন্য মহাপও জানিয়েছেন যখন শ্রীকৃষ্ণ সংকীর্তরম পরম বিজয়তে কেন বলেছেন সেটা একটু ব্যাখ্যা করে সঙ্গে সঙ্গে ভাগবত ধরব নাহলে দেরি হয়ে যাবে অনেক কথা বলতে ইচ্ছে করে শ্রী চৈতন্য মহাপ বলেছেন শ্রীকৃষ্ণ সংকীর্তনাম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনাম অর্থাৎ তিনি সমস্ত প্রকার ভগবানের যত অবতার আছে তাদের মধ্যে থেকে ভগবান শ্রীকৃষ্ণের সংকীর্তনকেই তিনি বলেছেন সর্বশ্রেষ্ঠ এবং এইটা করলেই জীবের সমস্ত অভাব অভিযোগ চিরতরে সব মিটে যাবে এবং তার যে যতগুলো রস আছে জগতে সেই রসের এক্সচেঞ্জ বিনিময় একমাত্র কৃষ্ণের সঙ্গেই সম্ভব অন্য কোনো অবতারের সঙ্গে সব সমস্ত রসের বিনিময় সম্ভব হবে না সমস্ত রসের কম বেশি আছে আমি আলোচনা সঙ্গে আগেও বলেছিলাম যে রসের কম বেশি আছে রসের স্থিতি আছে সিদ্ধান্ত তহস্তু শ্রী ইসো কৃষ্ণস্বরূপ ই বলা হয়েছিল যে রসেন সতে এসো রসস্থিতি রসের উৎকর্ষ অপকর্ষ আছে অর্থাৎ যে অবতারতে রসের ক্রমবর্ধমান উৎকর্ষতা দেখা দিচ্ছে সেই দেখা যায় যেমন ধরুন কুর্ম অবতার থেকে আরম্ভ করে সেখানে বরাহ অবতার আস্তে আস্তে অবতার রাম অবতার যত ঊর্ধ্বমুখে যাবে রাম অবতারের উৎকর্ষ আরও বেশি হল হ্যাঁ আর কৃষ্ণ ভগবান হলেন পূর্ণ ষোলো কলা অবতার রামচন্দ্র ১৪ কলার মতো হি নি মধ্যে বারো কলার কাছাকাছি এইগুলো সব রয়েছে এইভাবে পূর্ণ ষোলোকলা পূর্ণভাবে ভগবানের ভগবত্তার পরিপূর্ণতম প্রকাশ হয়েছেন ব্রজেন্দন সেখানে ব্রৈজেন্দ্র নন্দন কৃষ্ণেতে তার সঙ্গে সমস্ত রসগুলোকে পরিপূর্ণভাবে আস্বাদন করা যায় জীবসকল পারেন এই জন্য তাকে বলা হয়েছে নন্দনন্দন কৃষ্ণের ভজনই হচ্ছে শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ সংকীর্তনম বলা হয়েছে আর সমস্ত ভজনগুলো যে নববিধা ভক্তির মধ্যে এক এক এক একজন যে কৃতকৃতার্ত হয়েছেন সেগুলোর কথাও শাস্তে জানা আছে জানানো আছে যেমন শ্রী বিষ্ণু কীর্তনে পরীক্ষিত অভাবৎ বৈয়াস কি কীর্তনে কি কি বলা হলো বলছেন শ্রবণেতে সবচেয়ে আগে নববিধা ভক্তির যতগুলো আছে তার মধ্যে শ্রবণম কীর্তনাম হ্যাঁ বিষ্ণুস্পরণাম সব আস্তে আস্তে ক্রম গ্রেড আছে সবথেকে আগে শ্রবণ তারপরে কীর্তনকে স্থান দেয়া হয়েছে শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সুন্দরভাবে ব্যাখ্যা করছেন বলেছেন শ্রবণ কীর্তনকে সবচেয়ে আগে ব্যাখ্যা করা হয়েছে এই কারণে যে শ্রবণ যদি সম্যকরূপে হয় জীবের আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আমরা অনেক দেখেছি খুব সাধারণ ছেলে পড়াশোনা জানে না কিছু নয় খালি সাধুগুরু হিসাবে সেবা করতে করতে তার মুখে সমন করতে করতে এমন হয়ে গেছে অনর্গল হরি কথা বলতে পারবে কি করে এটা হলো সে কিন্তু পড়াশোনা জানে না বেশি এটা সম্ভব হয় সেই সেবান সেবনমুখ যে ও হয় তার কাছে সে তত্ত্বগুলো স্ফূর্তি আপনারা পরীক্ষা করে দেখতে পারেন এগুলো প্র্যাকটিক্যাল জিনিস সেইজন্য প্রথমে সরস্বতী ঠাকুর জানাচ্ছেন যার শ্রবণ যথেষ্ট হবে যথেষ্ট পরিমাণে শ্রবণ হয়ে গেলে তবে তার কীর্তনের প্রসঙ্গ আছে। যারা প্রথমেই কীর্তন করার ধৃষ্টতা করেন যারা প্রথমেই এই চোখ দিয়ে ভগবানকে দেখে ফেলবো এটার চেষ্টা করেন তারা বহুপাত বলছেন ফাজিল হয়ে যান ফাজিল যারা প্রথমেই চোখ দিয়ে দেখবার চেষ্টা করেন তারা ফাজিল হয়ে যান তারা এই তামাশার পাত্র হয়ে যান জগতে এই ভাষাটাই বহুপাত ব্যাখ্যা করেছেন যারা প্রথমেই এই চোখ দিয়ে আমি দেখে নেব এই চ্যালেঞ্জিং মুডে অগ্রসর হন তারা ভক্তিরাজ্যে ফাজিল হয়ে যান তাদেরকে জগতের লোক থুতু দেয় দূর হব অবশ্য ভক্তকেও দিতে পারে মিথ্যা নাম সেটা কিছু যা আছে না আমরা ভাগবত প্রমাণ আছে ত্রিজণ্ডী ভিক্ষুককে থুতু মারছে তার দণ্ড কেড়ে নিচ্ছে সে প্রসাদ পেতে বসছে তার পাতের মধ্যে পেছাপ করে দিচ্ছে এগুলো সব আছে কিন্তু এগুলো আমি বলছি না বলছি স্বাভাবিকভাবে জগতের কাছে যেন আমাদের বদনাম না হয় আমরা শ্রীচৈতন্য মহাপ্রভুর এই যে সম্প্রদায় গৌড়ীয় সম্প্রদায়ে বহু সৌভাগ্যক্রমে এসছি এখানেই আমাদের এইসব জানা সৌভাগ্য হয়েছে অন্য জন্মেতে আমাদের জানবা সৌভাগ্য হয়নি এটাকে হেলায় হারিয়ে ফেললে তাকে মূর্খ ছাড়ার কিছু বলা হবে না মহা মূর্খ সেই জন্য সেখানে শাস্ত্র বলছেন শ্রী বিষ্ণু স্মরণে পরীক্ষিত অভবত আর বৈয়াশী কীর্তনে প্রহ্লাদ স্মরণে তদঙ্গ্রী সেবনে লক্ষ্মী अंगी सेवने पद सेवन लक्ष्मी और तदंगी सेवन लक्ष्मी पृथु पूजने अक्षस्तु अभिबन्दने कपिपतर दासे कपिपी मैंने हनुमान जी दासे कपिपतर दासे अथ सक्षे अर्जुन सक्षे अर्जुन प्रतिष्ठित हो सर्वस्व आत्मसमर्पण बलिर अभूत बलि अभूत कृष्ण बारि ए सस्ती কৃষ্ণপ্রাপ্তির এই সমস্ত বিন্যাস দেখানো হয়েছে তাহলে প্রমাণ দেখা গেল তাহলে নববিধাভক্তির এক একটা এরকম অনেক প্রমাণ আছে নববিধাভক্তির কে কে এক একটা একটা অঙ্গকে অ্যাপ্রোপ্রিয়েট হয়েতে স্বাস্থ্যের একদম সাধু গুরু বৈষ্ণবের বাস্তব কীফাতে যেরম ভাবে তারা অগ্রসর হয়েছেন ভজন করেছেন সেগুলো সব বলা হলো পরীক্ষিত মহারাজ যখন করতে বসেছিলেন মহারাজ তার কাছে জীবনের অন্য কোনো উদ্দেশ্য ছিল না আমার কথাগুলো দয়া করে আপনারা বুঝবার চেষ্টা করুন অনেক সময় অনেক কড়া কথা বলে ফেলি সেইগুলো সব দুঃখে সেগুলো কোনো হিংসা করে নয় যে যদি এদের ওপর কৃপাগুলো আসে তাহলে আমিও কিছু বোনাস পাবো ওপর থেকে ভগবান বলবেন কিপা দেবেন যে সেই জন্য বলছেন যে পরীক্ষিত মহারাজের জীবনের আর অন্য কোন উদ্দেশ্য ছিল না আপনারা বহু বহু উদ্দেশ্যকে মাথায় রেখে হৃদয়তে রেখে বিভিন্ন পরিকল্পনা প্ল্যান প্রোগ্রাম রেখে সংসারে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে বজায় রেখে তারপরে যদি একটু সময় পান স্যাটারডে ক্লাবে সময় কাটাবার জন্য যদি আপনি এখানে এসে থাকেন তাহলে এটা বড় দুঃখের বিষয় যারা সময় কাটাবার জন্য ক্লাবে যাচ্ছেন স্যাটারডে ক্লাবে সানডে ক্লাবে তাদেরকে আমি এখানে আহ্বান করতে পারি প্রোভাইডেড যদি সাবমিশন নিয়ে আসেন তারা যদি আসেন আমি কিছু মঙ্গল চাই তাই জন্য কিন্তু যদি এমনি আসেন তাহলে সেমনি শুক্রিতে কিছু সঞ্চয় হতে পারে কিন্তু এইসব প্ল্যান প্রোগ্রাম জীবের জীবনের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে জীব সারা দিন পরিশ্রম করে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর রাত্রে যখন বিশ্রাম হয় অং আপ্রীত আত্মকরণা নিশিজ নিশ্চয় নিশি আনে এই শ্লোকের একটু কথা বলছি যখন রাত্রে বিশ্রাম যান বিভিন্ন রকম তার রাত্রেও ক্রিয়াকলাপ থাকতে পারে বদ্ধজীবের বিভিন্ন সুখ স্বাচ্ছন্দ্য সেগুলো করার পরেও যখন বিশ্রাম যান তখন মাঝে মাঝে স্বপ্ন দেখে চমকে ওঠেন চমকিয়ে ওঠেন কেউ আমার ওই গোপনীয় সেখানে টাকাটা রেখেছি সেটা জেনে ফেলেছে তাকে উড়িয়ে দিতে হবে জগৎ থেকে এরকম প্ল্যান করছেন বহু জিনিস আমি সম্পত্তি লুকিয়ে রেখেছি এই স্বপ্ন দেখলেন এটা কি দেখলাম আঁতকে উঠলেন এরকম বিভিন্নভাবে জীব সকল বিভিন্ন আশাকাঙ্ক্ষা বুকে রেখে কখনোই নি রাত্রে পর্যন্ত বিশ্রাম যেতে পারে না কিন্তু একটা সাধু গুরু বৈষ্ণব গাছের তলায় শুয়ে দিল কপিন পরে দুটো রুটি চেয়ে খেয়ে নিল মহারাজ সেই জন্য ভাগবত মহাত্রে বলেছে মহারাজ সুখম অস্থি বিরক্ত মনের একান্ত জীবন সুখী যদি হয় তার সেই মুনি ব্যক্তি সেই সাধু যার কোনো আকা আশাকাঙ্ক্ষা নাই যার সমস্ত ক্রিয়া কর্ম হচ্ছে ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য নিজের কোনো স্বার্থের জন্য নয় এই সেই ব্যক্তি সুখী হতে পারেন অন্য কেউ সুখী হতে পারেন না বাকি যারা বলছেন যে আমরা সুখে আছি কিছু টাকা পয়সা অনেক রোজিয়ার করেছি সুখে আছি সেই সুখগুলো তারা কিছুদিন পরেই দেখবে কপ্পুরের মতো উদাও হয়ে যাচ্ছে সেই সুখগুলোর স্থিতি নেই যে সুখের যে নিত্য স্থিতি নেই সেই সুখের তরে যারা আশা করেন তারা মূর্খ ছাড়ার কোনো কিছুই না কিন্তু জগৎবাসী শুনবেন না তারা রাত্রে বিশ্রাম যাওয়ার সময় চমকে চমকে উঠবেন আজকে উঠবেন আর তারা যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম করবেন স্বর্গের দেবতারা সেগুলো ব্রাঞ্চাল করে দেবেন লাথি মেরে দেবেন হতে দেবেন না আর ভগবানের স্মরণেতে জীব সহসা যায় না এটি চমৎকার বিষয় অবাক্যর বিষয় যে বদ্ধজীব কিছুতেই কিন্তু ভগবানের স্মরণে যেতে পারেন কোনো সমস্যায় বললে হয় শনি দেবতার কাছে দৌড়াবে এদিক ওদিক তো দৌড়াবে বা কিছু দু চারটে পাথর হাতে দিয়ে দিল বিভিন্ন গ্রহ তারা নক্ষত্র থেকে কিন্তু তথাপি তাদের কখনোই শান্তি ফিরে আসে না আমি পুরীতে বোধহয় একটা ঘটনা ঘটেছিল বলে অনেক সময় এরম ঘটনা ঘটে পুরীতে এক উড়িয়া বামন সে পরমপুঁজিবাদ পরমপুঁজিবাদ ভক্তি মাধব গোস্বী মহারাজের সেই প্রপাদের আবির্ভাবস্থল প্রকট করেছেন সেটা তো ছিলই সেখানে একটা উড়িয়া বামন উৎসবের জন্য দীর্ঘদিন ধরে রান্না করছে রান্না করে সে বালেশ্বর না কোথা থেকে এসছে বা তার প্রচুর প্রণামী পেয়েছে এদিক ওদিক থেকে তার খুশি হয়ে অনেকে দিয়েছে সে টাকা কাপড় সব জড়ো করেছে সকালবেলা সে চলেই যাবে সকালবেলা সে বালেশ্বরেই যাবে সে টাকা পয়সা গয়নাঘাট যা যা যা চুকটাক যা পেয়েছে সেগুলো সব জড়ো করে বাজার থেকে কিছু কিনেছে স্ত্রীর জন্য গয়নাঘাটি হতে পারে নিয়ে সে জড়ো করে রেখে রাত্রে বিশ্রাম করছে রাত্রে বিশ্রাম করতে করবে ভোর রাতের দিকে প্রায় তিনটে বাজে চিৎকার করছে বাঁচাও বাঁচা আমাকে সব নিয়ে গেল আমার এইভাবে যখন চিৎকার করছে পাশের লোক ছুটে কি হলো রে ধাক্কা দিয়ে না সব নিয়ে গেল উঠে বলে আমার সব নিয়ে গোদায় কি নিয়ে গেছে হ্যাঁ তাই তো সব কিছু নেয়নি আমি স্বপ্ন দেখছি আমাদের কলকাতা মঠে গদায় গদাই বলে একজন আছে সেও এরকম স্বপ্ন দেখেছিল একটা গদায় স্বপ্ন দেখছে চোর এসছে আর আরেকজন একজন স্বপ্ন দেখছে নিচে সে গদায় নিচে শুয়ে রয়েছে গদায় নিচে শুয়ে রয়েছে ওই লোকটা উপরে শুয়ে রয়েছে সে ওপরে স্বপ্ন দেখছে এবার সে ওপর থেকে এবার গড়িয়ে পড়ে গেছে ওর গায়ে পড়ে গিয়ে এবার ওকে জড়িয়ে ধরেছে বলে ভূত ভূত ও বলছে চোর দুজনে চিৎকার ও বলছে ভূত ও ছাড়বে না কিছুতে আর এ যে চোর ছাড়ব না এইসব সব লোকে এখন হইছেই এই কাণ্ড তো এইভাবে বদ্ধজীবের বিশ্রাম বলে কিছু নেই সব সময় এরকম চিন্তা তা চেতনাকে হরণ করে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা চেতনাকে হরণ করতে দেব না বলেই গৌড়ীয় মঠে এসে সাধু সঙ্গ করবো ভগবত হরিকথা শুনবো এইগুলো কি কারণে যে আমাদের যে লুপ্ত চেতনা এটাকে রেস্টোর করব আমরাকে রিভাইভ করব। আমাদের চেতনাটা যে লুপ্ত হয়ে গেছে সেই চেতনাটাকে পুর রূপে আমরা অধিষ্ঠিত করব পূর্ণ চৈতন্য অধিষ্ঠিত হব এবং তারপরেতে সেই অপ্রাকৃত আনন্দ আমরা অনুভব করব নবিতা ভক্তির ভিন্ন ভিন্ন যে অঙ্গগুলো সেগুলোকে কি কী পদ্ধতিতে করেছিলেন সেগুলো আপনারা তাদের জীবনী যদি অনুশীলন করেন তাহলে জানতে পারবেন পরীক্ষিত মহারাজের জীবনের অন্য কোনো উদ্দেশ্য ছিল না খালি তার উদ্দেশ্য ছিল আমি কিছুক্ষণ পরেই চলে যাব কিছুদিনের মধ্যে তার খালি চিন্তে ছিল কিভাবে আমি আজকে বাঁচবো এইরকমের সন্ধান পাবো কিতার্থ হব তাই জন্য তিনি প্রশ্ন করেছিলেন গুরুদেবের কাছে অথপৃষ্ঠামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষ সেহকার মননশীল মানুষের জন্য হে গুরুদেব আপনার কাছে প্রশ্ন যোগী নাম যোগীদের মধ্যে আপনি শ্রেষ্ঠ হ্যাঁ সেই জন্য বলছেন সেখানে যে গুরুদেব আপনার কাছে প্রশ্ন এই মরণশীল মানুষ আমরা তা আমাদের কি সাধন করলে পরে আমাদের নির্ভয় হয়ে যাবো এবং সে প্রাকৃতিক জগতে সংসিদ্ধিম শুধু সিদ্ধি নয় শুধু সিদ্ধি বলতে নবিতা বিভিন্ন রকম যোগ সিদ্ধি হতে পারে অষ্টাঙ্গ যোগ সিদ্ধি হতে পারে পরকায় প্রবেশ হতে পারে দূর দর্শন হতে পারে তোমার মনের কথা জেনে নিলাম এগুলো সাধুদের সাধুদের ভজন করতে করতে হয় তাদের তারা পরকায় পরের মনের বৃত্তি বুঝতে পারেন অনেক জিনিস দেখতে পারেন তারা যেমন এখানে এই কালনাতে বসে ছাগল তাড়াচ্ছেন বৃন্দাবনে বৃন্দাবনে দিয়ে ছাগল তাড়াচ্ছেন এগুলো কি হল বাবা কি করছে ওই সময় একটা ভালো জমিদার লোক দেখা করতে হয়েছে বলে বাবা তার ইচ্ছে আমাদের ব্যাপারটাকে হ্যাঁ বর্ধমান বর্ধমানমাল সেখানে দেখা গেল বাবাকে বলা বলো দেখছিস না গোবিন্দ মন্দিরে বৃন্দাবনের ছাগল ছাগলে তুলসি গাছ খেয়ে যাচ্ছে হ্যাঁ বৃন্দাবনের ছাগল খেয়ে যাচ্ছে এখানে বাবা তাড়াচ্ছে এই পরে খবর নেওয়া গেল দেখে সত্যি সত্যিই তাই ওখানে ভক্তরা থাকে দেখা গেলো সত্যি ওই দিন সেই ছাগলে অনেক অনিষ্ট করেছে প্রচুর ছাগল একেবারে তুলসির গোবিন্দ মন্দিরে বাগিচায় খেয়ে নিয়েছে তো এইগুলো সাধুদের চে। এইসব সিদ্ধিগুলোর জন্য তারা ব্যস্ত হয় না এগুলো স্বাভাবিকভাবে তাদের স্পর্শ করে থাকে এগুলো তারা লজ্জা লাগে তাদের বহুপাত কোনোদিন তার জীবনে কোনো দিনের জন্য কাউকে এইসব এই যোগের সিদ্ধি প্রদর্শন করেননি খুব লজ্জিত হতেন তিনি যদি কেউ জেনে ফেলত বহুপাতের মধ্যে এইসব আছে তা তুই লজ্জিত হতে তাড়াতাড়ি করে লুকিয়ে ফেলতেন গুরুপাত পদ্মওতা ছেলে ভক্তি পুরীগ সিং গুরু মহারাজ তার মধ্যে অনেক সিদ্ধি ছিল কিন্তু কাউকে বুঝতে দিতেন একান্ত সে মরে যাবে প্রায় সেই ভক্ত সেই গোষ্ঠীটা পুরো ভক্ত পুরো মরে যাবে সেই সময় বাধ্য হয়ে তার ব্ল্যাড ক্যান্সারকে বাঁচিয়ে দিই কান দিয়ে হরহর করে বেরিয়ে গেল পচা রক্তগুলো সে কন্যাকে ফেলে রেখেছে বিষ্ণু মরে যাবে হঠাৎ বেঁচে উঠলো এইগুলো সব তাদের বলেছিলেন যাও রাসস্থলীতে অমুক নক্ষত্রে ওখান থেকে ধুলিকোণা নিয়ে এসো কৃষ্ণ যখন ঢুকবে রসস্থলী যখন সেবাকুঞ্জে ঢুকবে এইসব তিথি বলে যমুনা জল নিয়ে আসো এইসব বলেছিলেন এইসবগুলো ওরা জানেন কিন্তু এরা বলতে চান না আমাদের কোনোদিনই এমনকি কেউ যদি নৃসিংহ কবচ চাইতো গুরুমাজ খুব দুঃখ পেঁদে কেন তোমার নৃসিংহদেবের ওপর বিশ্বাস নেই নৃসিংহ কবচ নিয়ে কি করবে ব্যবচার করবে নৃসিংহদেবকে গোলাম্বা নিয়ে গলায় লোটকে কেন নৃসিংহদেবের মন্ত্রতে বলা আছে যেই নৃসিংহ মন্ত্র সেই হচ্ছে নৃসিংহদেব ভবেৎ স্বয়ং লেখা আছে নৃসিংহদেবের মন্ত্রতে নৃসিংহদেবকে বলা নৃসিংহদেবের কবচা মন্ত্রটাকে বলা আছে নৃসিংহদেব হচ্ছে ভবেৎ স্বয়ং সাক্ষাৎ নৃসিংহদেব আছেন সেই নৃসিংহদেবকে তুমি বদ্ধজীবা গলায় লোটকে রাখবে আর তুমি নৃসিংহদেব নৃসিংহদেবকে চাকর বানাবার জন্য তুমি এখানে নৃসিংহ মন্ত্র লাগাও আর যাই লাগাও কিন্তু ভক্তির উদ্দেশ্য যদি থাকে তাহলে তোমার যতই অত যাবি তত তোমার সঙ্গে নৃসিংহদেব যাবে নৃসিংহদেবের কাজেই ভক্তকে রক্ষা করা তার জন্য তোমাকে তাকে তোমাকে একটা ডিউটি দিতে হবে না একটা সার্ভিস দিতে হবে না যে তুমি একটা সার্ভিস করো মনে নেই কুড়ি কেজি কুড়ি কেজি দুধের পরমাণু খেলে সেদিন তোমাকে কুড়ি কেজি দুধের পরমাণ্ব দিলাম মনে নেই এখন পরমাণুটা দিব্যি খেয়ে নিলে আমার বিপত্তি কাটাচ্ছো না এইগুলো হচ্ছে গোলামের যারা হচ্ছে ব্যবসায়ী তাদের বুদ্ধি এগুলো ভগবানকে রিমাইন্ডার দেন আমি কুড়ি কেজি পরমাণ্ব দিয়েছিলাম দুধের অথবা আজকে তুমি আমার সেবায় লেগে পড়ো এগুলো ভক্তিরঙ্গ নয় সেই জন্য গুরু ভার পদ্মী সিংহ কবর দুঃখ পেতেন তোমাদের যদি সরম যদি না থাকে তাহলে তোমার কি ভজন করলে যদি এখানে শোবন করার পর বাড়ি গিয়ে লেগে বললে বেলুন ফাটাতে তাহলে আর লাভটা কি হল লাভ নেই কিছু শোবন করার পর যদি যে ধারণ করেছে জীবনে রক্ষা করছে সেই কথাগুলো তবেই সেই সাধুর সাধুর প্রণামী ওঠা সাধুকে প্রণামী দিলে হয়তো কোনো ছাপা কাজে বিভিন্ন কাজে লাগাবে কিন্তু তা আসল প্রণামী হল ওটা যে যে নিজের জীবনে পৌপাতের ব্যাখ্যা করেছে যিনি সাধুদের সেই কথা জীবনে গ্রহণ করছেন সবচেয়ে বড় প্রণামী তার সবচেয়ে বড় আর তারপর সেই কথাগুলো যখন আচরণ অন্য কাউকে বলবেন তখন তারা আরও আহ্লা দিত হন যাক গ্রহণ করেছে আমি একজন পেয়েছি সেখানে যাওয়াটা আমার সার্থক হয়েছে রক্ত জল করা পরিশ্রম সার্থক হয়েছে কেন ওরা গ্রহণ করেছে ওরা কখনো আমাকে ভুল বোঝেনি বেশিরভাগ কিন্তু ভুল বোঝার সম্ভাবনাই থাকে কেন এইসব অপ্রাকৃত অকৈতব্য সত্য কেউ মেনে নিতে পারে না আমি জানি অক্ষয়তব সত্য কেউ মেনে নিতে পারে না কারণ এ মেনে নেওয়া বড় কঠিন সেই জন্য এখানে আমরা দেখছি যে এই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণস্বরণ এইটাকে অনর্গল বজায় রাখবার জন্য আমরা শ্রবণ কীর্তনের ব্যবস্থা করেছেন আমাদের গুরুবর্গ এই কার্তিক মাসে তারপর পুরুষোত্তম ব্রতে চৌমাস হাতে কেউ ধীরে ধীরে কেশব পরমপা কেশব গোশ্রী মহারাজ বহুপাত্র এত দুঃখের সঙ্গে বলছেন কল্পনা গোশ্রী মহারাজ বলছেন যে ক্রমশ দেখা যাচ্ছে আমরা জানি না কি ভক্তি হচ্ছে ক্রমশ দেখা যাচ্ছে ভক্তি জগতে এই চতুর্মাশ ব্রত পুরুষোত্তম ব্রত কার্তিক ব্রত এইসব পালন করাতে অনিহা প্রকাশ পাচ্ছে সবাই সাজছেন কীরকম ওই যে অসমর্থ পক্ষে অনুকল্পের বিধান এই নীতিটাকে সবাই গ্রহণ করেছে। আমি অসমর্থ আমার শরীর ভালো না অতএব এইসব ব্রত আমি গ্রহণ করতে পারবো না আমার পক্ষে সম্ভব না আমাকে এসব করতে হবে তো করো ক্রমশ দেখা যাচ্ছে এইসব ব্রত পালনে অনিহা। যত এইসব নিয়মগুলো ব্রতগুলোকে ফেলে দেওয়া যায় জঞ্জালের মতো বাইরে তত আমাদের সুবিধা হবে আরামে খাবো দাবো থাকবো এই বিচারটা উপস্থিত হবে আমি আগেও বলেছিলাম যে আমরা এটা কোনো মেজবাড়ি করি নাই যেখানে সব বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করবেন লোক কেউ কেউ বেঙ্গল ইঞ্জিনিয়ারিংয়ে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়ান কেউ যাদবপুরে কাজ করেন কেউ কেউ বেঙ্গল কেমিক্যালসে এই তারা একসঙ্গে মিলে প্ল্যান করেছেন এটা উড়িয়া ঠাকুর ঠিক করেছেন সে বাড়িতে ভাড়া দিয়ে থাকেন উড়িয়া ঠাকুরের কাছে টাকা দেওয়া আছে সবাই মিলে বাজার করা হয় একসঙ্গে থাক খাবো দাবো থাকবো এই খাবো দাবো থাকবো এই সুবিধের জন্য আমরা এই গৌরী আমাঠ করি নাই এখানে অনর্গল হরি হরিকথা কীর্তন এবং শ্রবণের ব্যবস্থা হলে দেখবেন সবার সব সুবিধা হবে মহাজনরা মিথ্যে কথা বলেননি কেশব গোস্বীমায় বলছেন ক্রমশ দেখা যাচ্ছে এইসব ব্রতে অনিহা। মানে যত না হয় ততই ভালো কোথা থেকে বিচার উপস্থিত হচ্ছে জানি না তো যেরাম তারা বিচারে প্রতিষ্ঠিত হচ্ছেন এবং যাদের আনুগত্য আমি জানি না কার আনুগত্য কোনো মহাজনার আনুগত্য তো নিশ্চয়ই নয় তাহলে সেই মহাজনকে তো আমরা অপমান করতো মহাজনার আনুগত্য হতে পারে না এটা কার অনুগত তারা করছেন তারাই জানেন আর সেরাম অনুপাতে ফল পাবেন সেই জন্য চাতুর্মাস ব্রততে বারবার প্রার্থনা করা হচ্ছে যদি নিজের পূর্বার সময় পিতাও চলে যায় ইগনোর এটাকে ফেলে দেওয়ার দরকার নেই কিন্তু এই ব্রতকে তিনি ভঙ্গ করো না বারবার প্রার্থনা করেছি এই এই প্রার্থনা যে পুরুষত্তম ব্রতকে যে জেনে শুনে অবহেলা করবে তার কোনো গতি নেই এই কথা বারবার শাস্তে বলা আছে আজকে আমরা অষ্টম অধ্যায় শ্রীবাদ ভাগবতী মহাপুরাণের অষ্টম প্রথম বা দশম স্কন্ধের অষ্টম অধ্যায়তে বালমুকুন্দের বিভিন্ন চরিতা বলে আলোচনা প্রসঙ্গে আজকে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি যে গর্গমুনি মথুরা থেকে পরিভ্রমণ করতে করতে এসছেন এসে এখানে নন্দগকুলে এসছেন নন্দ মহারাজ তাকে দর্শন করেছেন করে কিচকৃতার্থ হয়েছেন এরকম একজন মহা আচার্য বৈষ্ণব আহা পায়ে পড়েছেন পরে কত অভিবাদন করেছেন আ আমার আমাদের সৌভাগ্যের আজকে সীমা নাই আজকে আমাদের সৌভাগ্যের সীমা আপনাদের মতো এরকম মহান ব্যক্তিদের আগমন হয়েছে আমাদের মতো গৃহস্থদের গৃহে বলে তাকে পাদদার্গ আচমন দিয়েছেন দিয়ে তাকে চরণে এক প্রার্থনা করেছেন গোপনে আমার এই গোপালের আর এই বলদা বল এই তখন তো নামকরণ হয়নি এই দুই বাচ্চার এই দুটো শিশু বলে বলছেন এই দুটো শিশু এই দুটো শিশুর নামকরণ আপনাকে করে দিতে হবে গর্গমিন বললেন যে আমি যদি নামকরণ করি আমি তো গ আমি তো যা বংশের আচার্য তাহলে তার যে খবর তো জানাজানি হয়ে যাবে জানলেই লোকে বলবে এই বাচ্চাটা নিশ্চয়ই এটা এটা নিশ্চয়ই মানে ওই বসুদেবজির হবে কাজেই তো আমার করা উচিত হবে না তুমি চিন্তা করে থাকো এটা উচিত হয় না নন্দমহারাজ বললে না আপনাকেই করতে হবে দয়া করে আমি গোপন ব্যবস্থা করে দিচ্ছি আপনার দয়া করে আপনি আমাদের চলুন বিশাল খাটাল নন্দমহারাজের তো চারটি কথা না সেই সেই সেখানে সমস্ত নিয়ে গেছেন গোপনে সেই ভেতরে একবার গোপনে সেখানে নিয়ে গিয়ে খালি রোহিনীমা যশোদামা রয়েছেন আর সেখানে রয়েছেন কে নন্দবাবা রয়েছেন আর কেউ নেই তৃতীয় কোন লোককে জানাননি এই যে তৃতীয় কোনো লোককে জানাননি এর জন্য নন্দবাবাকে যা গালাগাল খেতে হয়েছিল শুনলে অবাক হয়ে যাবে কেন বোঝবাসীরা আসি ঢাকার বাঙালির মতো ঢাকার বাঙালি থেকে একটুতে দোষ ধরে হ্যাঁ তুই আমারে কস নাই বলবে একটু কিছু হলেই সরে যাবে সেই রকম ও ওরা কি হয় বোজবাস ব্রজবাসী তো জানেন না একটু যদি কিছু চেপে যাও ও তোমার একেবারে খাটটিয়ে খারাপ করে দেবে হ্যাঁ নন্দ নন্দকে পরে ধরেছেন যখন জানতে পেয়েছে হ্যাঁ যে আমাদেরকে পরিস্থিতি তো ছেলের নাম করা হচ্ছে কি ব্যাপার রে হ্যাঁ তোকে আমরা সব জাতি থেকে ঠেলে দেবো আলাদা করে দেব হ্যাঁ সব মিলে প্রোগ্রাম করেছে নন্দবাবাকে ওই আমাদের যে ব্রজবাসী জাতি ওর থেকে নন্দবাবাকে আলাদা করে এক একঘরে করে দেবে নন্দ বলে আয় আমি কি করব আমি করিনি কিছু অন্য বলে হ্যাঁ বা তাইও নাই আমাদেরকে বলিস নি তুই এসব কথা ছেলের নামকরণ গুজি উৎসব বলিসনি তা কি করে বোঝাবে এই ধরনের ব্যাপার তা সেই যখন নামকরণ হচ্ছে সেই সমরকার কথা বলা হচ্ছে তার আগে বলেছেন একটা সিদ্ধান্ত যেটা আমি আগেও পুনঃ পুনো আমি আলোচনা করে থাকি মহৎ বিচলনাম নৃণাম গৃহীনাম দীন চেতসাম নিঃশ্রেয় সায় ভগবান কল্পতের নান্যথা কল্পতের কচি নান্যথা কচি নান্য থাকচি অন্য কোনোভাবেই মহৎ ব্যক্তিদের বিচরণ হয় না তারা কিছু অসুবিধে তারা কিছু কিছু সুবিধে নিয়ে নেবে এই জন্য আসেন না মহৎ ব্যক্তিদের বিচরণ হয় কৃপা করবার জন্য সবাইকে আমি এগুলো ভাগবতের অন্য জায়গা থেকে উদাহরণ দিয়েও বলেছিলাম এখন সেখানে যখন নামকরণ করা হচ্ছে কোলে নিয়ে বসেছেন কোলে নিয়ে বসেছেন বাচ্চা দুটোকে বাচ্চাদেরকে কোলে নিয়ে বসছেন বলরামকে কোলে নিয়েছেন যশোদামা আর রোহিণীর কোলে রয়েছেন কৃষ্ণ রয়েছেন রে তা আদর করছেন কোলে আস্তে আস্তে এবার এবার নামকরণ হবে নামকরণ হতে গিয়ে যখন গরগমণি গরগমণি মহারাজ যখন নামকরণ করছেন তখন এদের ভূত কেন এই এইরকম ধরনের যারা সাধু মহান ব্যক্তি তারা ভূত ভবিষ্যৎ বর্তমান সব দেখতে পান এটা হলো সাধুদের স্বাভাবিক বৈশিষ্ট্য তারা ভূত ভবিষ্যৎ বর্তমান দেখতে পান এই জন্য সেই গর্গমুনি মহারাজ সমস্ত কিছু দর্শন করছেন করে অবাক হয়ে তার যে নাম তার কখন আবির্ভাব হয়েছে বিচার করছেন বিচার করে অবাক হয়ে যাচ্ছেন দিদি এ সাধারণ কেউ না বিশাল ব্যাপার সেই জন্য সেখানে নামকরণ করার সময় এখানে বলছেন গর্গমুনি গর্গ উবাছ গর্গজী বলছেন আর বলছেন আখ্যাস সাথে রাম ইতি বালাধিক্ষম্বিদু এর এত বল এই জন্য বলরাম বলরাম বলা হবে আর যদু নাম অপৃথক ভাবাত শঙ্কর সনম মুসন্তিউতো এইখানে একটা গোপন কথা ছেড়ে দিলেন এইখানে ভাগবতের গোপন সিদ্ধান্ত হট করে একটা কথা স্পর্শ করে দিলেন এইখানে ভাবনার বিষয় যদু নাম অপৃথক ভাবাত যদুবংকের সঙ্গে এর অবিচ্ছিন্ন সম্বন্ধ মানে এটা এইটা বলছেন যদু নাম অপৃথক ভাবাত শঙ্কর হ্যাঁ মুসন্তি হুতো তিনি তো সংকর্ষণ কর্মণ করে এনেছিলেন যোগ তাকে এনেছিল এই যদুদের বংশের সঙ্গে তার হতোপ্রত সংবন্ধ তাই বটে কেন বা আমরা দেখছি যে শঙ্কর্ষণ কিভাবে এসেছিলেন বলে কৃষ্ণ আদেশ করেছেন যোগমায়াকে বসুদেবজির এই দেবকীর গর্ভ থেকে সংকর্ষণ করে রোহিণীর গর্ভতে নেইছিলেন সে বিচারগুলো আমি পরে আসছি ব্রজের মধ্যে এই বিষয় নিয়ে অনেক লড়াই হয় তারা কৃষ্ণর আবির্ভাব তিথিকে যেমন পালন করেন বলরামের আবির্ভাব তিথিকে অন্য সময় পালন করে এক বছর পর তাহলে বলদেব ছট বলা হয় বৃন্দাবনে বলদেব ছট এটা বলে বলদেব ছট ওই দিনে ওরা বলছেন বলরামের আবির্ভাব ভাগবত সিদ্ধান্ত দিয়ে গৌরী বৈষ্ণবগণ এবং যারা বিশুদ্ধ বিচার করেন তারা বৈশবাসীদের অনেক আমরা এই গেল বছর ঝুলো নিতে বিভিন্ন সময় আমাদের হরিকতা থাকে বড় মঠে সেই সময় তীব্র ভাষা এই সমস্তগুলো সব সিদ্ধান্তগুলো স্থাপন করা হয়েছে তথাপি ওরা এই সব কথাগুলো শুনবে না তারা এই ধরে নেবে যে কৃষ্ণ থেকে বলরাম এক বছরের বড় যত তাদের ভাগবতের সিদ্ধান্ত থেকে বলবেন না কথাটা ভুল বলরামের সঙ্গে কৃষ্ণের তপাত হল ষোলো থেকে সতেরো দিনে পনেরো ষোলো দিনে বলে না মানবে না আমরা ভাগবত থেকে প্রমাণ দিলেও মানবে না বলে না প্রশ্নটা কি না বলদাউজি মহারাজকে সেখান থেকে ছমাসের গর্বকে নিয়ে এসো কথাগুলো ক্যালকুলেশনটা হিসাব করুন মাথায় এইখানে যেন মনটা থাকে ছমাসের গর্বটাকে আকর্ষণ করে আনা হয়েছিল মাইন্ডিট সেই ছমাসের গর্বটাকে কোথায় ট্রান্সফার করা হয়েছিল রোহিণীদেবের গর্ভতে কৃষ্ণ এবার যতক্ষণ না আবির্ভাব হয় ততক্ষণ পর্যন্ত বলরান করেছিলেন ওর গর্বের ভেতরে রয়েছে বেশ কিছুদিন একটু আগে আবির্ভাব হলেন ছ মাস আর আট মাসে কৃষ্ণ হলেন তাহলে ছয় আটে চোদ্দ এই সময়কাল বলরাম ছিলেন কিছু আগে যখন কৃষ্ণ আবির্ভাব হবেন জানতে পারলেন সঙ্গে সঙ্গে আবির্ভাব হয়েছিলেন সেই জন্য কি প্রমাণ আরও প্রমাণ কী আরো প্রমাণ আমরা দেখব এখানেই দেখব কিছুক্ষণ পরে যে কৃষ্ণ এবং বলরাম ভাগবতে বর্ণনা করা আছে সুখদেব গোস্বাই বর্ণনা করছেন কৃষ্ণ বলরাম বারান্দার মধ্যে একসঙ্গে হামাগুড়ি দিয়ে চলছে একসঙ্গে হামাগুড়ি দিয়ে এরম চলছে বিভিন্ন জিনিস ভয়ঙ্কর জিনিসকে ধরতে যা আমাগুড়ি দিয়ে এইসবগুলো বর্ণনা কর এখন স্বাস্থ্যবিদরা বলছেন যারা গৌড়ীয় বিচারে প্রতিষ্ঠিত তারা বলেন যে যে বাচ্চা যাকে আগেই বিশ্লেষণ দেওয়া হলো যে বলাধিক্ষাত বলম বিদু মাইন্ডেট কিরকম ক্যালকুলেশনটা কিরম বিচারগুলো কীরকম যাকে বলা হচ্ছে বলাধিক্ষাত বলম বিধু যার গায়ের বল প্রচণ্ড বেশি যে বাচ্চাটা কৃষ্ণের থেকে এক বছর আগে জন্মালো আবির্ভাব হলো যার গায়ের বল অত্যন্ত বেশি সে কেন কৃষ্ণ ছোট ভাইয়ের সঙ্গে হামাগুড়ি দেবে মাইন্ড এট কি বললাম হিসাবগুলো যার গায়ের বল আগেই বলছে বেশি প্রচন্ড আর সে বলছেন এক বছর আগে তোদের বিচারে যে ধুয়েন না এক বছর আগে জন্মেছে তা তো এক বছর আগে জন্মালে ভাইটার সঙ্গে কি সে হামাগুড়ি দেবে গর্গসঙ্গীতা ভাগবত সব জায়গা হয়েছে একসঙ্গে হার হামাগুড়ি দিচ্ছেন সব তাই কি করে হয় তাহলে বোঝা যাচ্ছে বিচারটা তবুওরা মানবে না শুনবে না এদের আমরা কিছু করার নেই যাই হোক এইগুলো হচ্ছে বিচার শুদ্ধ বিচার গৌরীগণ আপনারা শুনে রাখুন বিভিন্ন ব্যক্তিদেরকে বোঝাতে পারবেন শুধু শুনে একান দিয়ে একান দিয়ে বেড়ে দেওয়ার জন্য নয় ভজন এই ধরনের জিনিস নয় তাহলে এখানে বলছেন আক্ষা সাথে রাম ইতি বলাধিক বলম বিদু আর যদু নাম অপৃথক ভাবাত শঙ্কর সনম ও তাকে সংকর্ষণ বলা হয় আর যদু বংশের সঙ্গে সে যদু বংশেরই ছেলে বলতে চাইছে তিনি জানেন অন্তর্জামী কিভাবে রোহিণীর ছেলে বলেই তো দিয়েছেন আগে অয়ত্য রায়ণ শ্রহীদ গুণাই ইত্যাদি তারপরে যে আশ্চর্য কথা বলছেন যেটা সাধু মহলে সবসময় বিচার করে থাকে আসন বরণশ্রয় হি অশ্ব ঘণ্যত অনুযুগম তনুহ শুক্ল রক্তিমৃষ্ণতাম এখানে আসল একটা জিনিস বিশাল গর্গমনি এবার এই বাচ্চাটাকে দেখিয়ে বলছেন ঘনশ্যাম কালো বলি আমরা অ্যাকচুয়ালি ঘনশ্যাম ঘনশ্যাম বর্ণ মেঘের মতো ঘনীভূত সেজন্য কালো বলি আসলে কালো না ঘনশ্যাম সেখানে বলছেন এখানে যে আসন বর্ণশ্রয় হি অনুযোগম গৃণ্যত যে এই তোমার এই যে বিভিন্ন বিভিন্ন যুগেতে ভিন্ন বর্ণ ধারণ করে তোমার এই পুত্র নন্দ আবির্ভাব হয় জগতে নন্দব আওয়াক হয়ে শুনছে বলে আমার ছেলে ছোট ছেলে আবার কি বলছেন মা বলছেন তিনি যে এর বিভিন্ন যুগেতে বিভিন্ন রকম রূপ ধারণ করে এর যে রং ধারণ করে আসে বলছে কখনও শুক্লবর্ণ ধারণ করে আসে রক্তবর্ণ পীত বর্ণ ধারণ করে আসে বিভিন্ন যুগে আর বলছেন ইদানিং কৃষ্ণতাম কৃষ্ণতাম কথা অর্থাৎ হিসাবটা হল সত্য তেতা দাপর কলি সত্য যুগে শুক্লবর্ণ ধারণ করে আসেন রক্তবর্ণ ধারণ করে আসেন যোগ্য আদি সব প্রতিষ্ঠা করেন শুক্লবর্ণ ধারণ করে ওখানে ধ্যান আদি শিক্ষা দেন শুক্ল মানে যে বলা হয়েছিল আমরা শুক্ল মানে কাকে বলছি শঙ্খযোগের যে প্রবর্ধন কথা যে কপিল দেবের কথা বলছেন সেই রূপে তিনি আর এই যে কলিকালে প্রীতবর্ণ ধারণ করে আসেন এখন প্রশ্ন হতে পারে তা গৌরাঙ্গ মহাপ্রভুর কথাই বোধহয় তুলছেন আর গৌরাঙ্গ মহাপ্রভুর কথা যদি তোলেন সেটা একটা বিশেষ কথা হয়ে গেল কেন প্রতি কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু আসেন না তাহলে প্রতিযুগে যে অবতার হয় তার গায়ের রঙ কিন্তু পীতবর্ণই পীতবর্ণ হয় কিন্তু গৌরাঙ্গ মহাপুর যখন যে কালে ছিলেন সেই কালে এই যে এই যে এই যে যুগ ধর্ম স্থাপন কালটা একসঙ্গে ইন্টারক্রস করেছিল বোঝা গেল না কিছু যুগ প্রবর্তন কালটা সেই কালে হইল মিশাল মিশে গেল গিয়ে চৈতন্য মহাপৌর খালি এইটা উদ্দেশ্য ছিল না যুগ প্রবর্তন করলে যুগধর্ম প্রবর্তন হচ্ছে সেই যে যুগধর্ম ধর্ম করার জন্য যে অবতারগুলো আছে তারা আছেন। কিন্তু সেই কালে চৈতন্য মহাপুর অবতার যখন হলো সেই সময় তা সেই কাল হইল মিশাল সেই জন্য মিশে গিয়ে অবতারই ভগবানের মধ্যে যেন যেহেতু সব অবতার স্বাভাবিকভাবেই থাকেন সেহেতু এখানে এটা মিশে গেছিল তো এখানে বলছেন যেহেতু প্রীতবর্ণের কথা বলছেন কলিকালে তাহলে এইটা হচ্ছে দাপর যুগ যেখানে নামকরণ করতে বসেছেন সেই জন্য গর্গমণি বলছেন कृष्णतम गर्तमान कृष्णवर्ण धारण करण कर भावन और तारूत्र प्रगायम वासुदेवस्वी जत स्तवाजहा वासुदेव इति श्रीमान अभिज्ञा प्रचक्षा से भूत भविष्य देखे बोलान কোনো সময় এর বাসুদেবজির সঙ্গে সম্বন্ধ ছিল ঠিকই বলেছে কেন বাসুদেবজির গিয়ে তে তো কৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন কিন্তু কীরকমভাবে আবির্ভাব হয়েছিলেন শঙ্করচক্র গদা আবদ্ধ নিয়ে আবির্ভাব হয়েছিলেন তারপর প্রার্থনা করাতে বাচ্চা হয়ে গেছিলেন তাহলে গর্ভ থেকে যেরকম স্বাভাবিকভাবে আবির্ভাব ওরকম নয় ভাগবত বলা আছে আমি বলেছিলাম সেখানে সাক্ষাৎ চতুর্ভুজ মুখ ধারণ করে দাঁড়িয়ে পড়লেন যখন তাকে প্রার্থনা করা হলো তখন তিনি আস্তে আস্তে ছোট শিশু হয়ে গেলেন সেই শিশুটাকে যেহেতু গোকুলে রেখে আসা হয়েছিল আর সেখানে যে নন্দনন্দন কৃষ্ণ ছিল যগমায়ার প্রভাবে কেউ দেখতে পায়নি জীবগোস্বামীপাত লিখেছেন সেখানে এই কন্যাটাকেই দেখতে পেয়েছিলেন বসুদেবজি কন্যাটাকে নিয়ে বাচ্চাটাকে ওখানে রেখে দিয়েছিলেন যগমায়াকে নিয়ে মথুরা এসেছিলেন কারাগারে ফিরে এসেছিলেন সেইখানে সেই বাচ্চাটাকে যে রেখেছিলেন সেটা হচ্ছে বাসুদেব কৃষ্ণ বাসুদেব কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণের সঙ্গে মিলে গেছিলেন এগুলো গোপন সিদ্ধান্ত বাইরের লোক জানে না এই জন্য এখানে গর্গজি পরিষ্কার জানি দিলেন তোমার এই শিশুর সঙ্গে বসুদেবজির সম্বন্ধে প্রাগায় পূর্বে প্রাগয়ম বাসুদেবস কশি জাতস্তবাত্ম বাসুদেব থেকে তোমার যে প্রা পূর্বে পূর্ব কত আগে সে তো আর বলেনি প্রাগায়ম বাসুদেবস কশিজ্জাতসুদেব শ্রীমি প্রচক্ষে বহূসতি বহুনি সি না চতে কম গুণ কমূর বলছেন বহুনী সন্তি নামানি রূপানী চুতস্বত হে নন্দ তোমার ছেলের অনেক নাম গুণ আছে অনেক নাম গুণ অনেক কিছু আছে কিন্তু সেগুলো অন্য জানতে না। আমি সব জানি বহুনী সন্তি নামানি রূপানী চ সুত্যতে আর কর্ম গুণ ও কর্মণুরূপাণী তানি আহম বেদ নহা এই সমস্ত লোকরা কেউ জানে না আমি জানি এগুলো গোপনে সব আমি সমস্ত এগুলো জানি এইভাবে সমস্ত যখন বললেন বলে সঙ্গে সঙ্গে এই সব কথা আমি সংক্ষেপে বলছি এখানে বলার সঙ্গে সঙ্গে নন্দের তো আনন্দের সীমা রইল না নন্দের পাগল হয়ে গেছেন আনন্দতে কিন্তু প্রকাশ করতে পারছেন না আমি নন্দের আমি ছেলে দুটোর নামকরণ করেছি বললে পরে এখন ছড়িয়ে যাবে কথাটা কে নামকরণ করি সেটাও চেপে যাচ্ছেন আমরা বিভিন্ন সংগীতাতে প্রমাণ পাই যে নন্দ মহারাজের এখানে নামকরণ করবার পর এই আমাদের গর্গমুনি আস্তে আস্তে যমুনার তর দিয়ে দিয়ে চলে এসছিলেন কোথায় বলছেন নন্দগোকুল থেকে সেখানে চলছে যেখানে আমরা বলি কি বলে ওই রাবেল রাবল ধাম যেখানে রাধারানী আবির্ভাব হয়েছেন সেই সময় রাধারানী আবির্ভাব হয়ে গেছে কালকে আমি একটা সূক্ষ্ম সিদ্ধান্ত বলেছিলাম সেটা হল কৃষ্ণ আবির্ভাবের সঙ্গে সঙ্গে গুপ্তভাবে রাধারানী এসে পড়েছেন কিন্তু লৌকিকভাবে রাধারানী প্রকট হলেন রাধাষ্টমীতে সে কথা সিদ্ধান্ত কালকে আমি বলেছিলাম রাধাষ্টমীর দিনে বৃন্দাবনে যদি থাকি সেখানে আলোচনা করা হবে যেখানে থাকবো সেখানে সেখানে বলছেন যে এই যে গর্গমণি সেখানে এসে এবার সেই সেই যে বিশ্বভানু মহারাজ তাকে তা তিনিও তার পায়ে ধরেছেন সেই সময় সেই সময় তাকে গুপ্ত কথা বললেন সবকিছু সেখানেও অনেক কিছু গুপ্ত সিদ্ধান্ত আছে তারপরেতে এখানে বলছেন এইবার ধীরে ধীরে নন্দমহারাজ এই সব তো জানলেন যে না আনন্দ তো হচ্ছে বটে কালেন ব্রজতাল পেন গোকুলে রাম কেশবৌ জানুভ্যাম সহপাণীভ্যাম রিঙ্গ মাণু বিজহতু বিজয় হেতু এই যে প্রমাণ দিয়ে দিলাম এক্ষুনি কি বলছেন কালেন ধীরে ধীরে তাদের রাজা ছেলে বল পায় রাজা ছেলেদের বৃদ্ধি বেশি হয় তা তাড়াতাড়ি গরিবের লোকেদের কম হয় যে কালে ন অল্পে ন গোকুলের রাম কেসবু জানুভ্যাম সহ পানিভ্যাম রিঙ্গ মাণ বিজয় হুতু ধীরে ধীরে এরা আস্তে বড় হতে থাকলো একটু বল বৃদ্ধি পেতে থাকলো আর কালেতে ধীরে ধীরে গোকুলে তে রামকে সব এই হাঁটু দিয়ে আর হাত দিয়ে আস্তে আস্তে হামাগুড়ি তাড়াতাড়ি এখান থেকে এখানে দৌড়ে ওখানে ওখান থেকে ওখানে দৌড়ে যায় এরকম বলো বালকৃষ্ণ আর এই বলদাওজি মহারাজ এই ধরনের খেলা করছেন সমস্ত কখনো কখনো এরা কী করেন এইভাবে এইভাবে হামাগুড়ি দিয়ে গিয়ে কোনো বিষাক্ত কোনো কাউকে ধরতে যান কোনো যাকে দেখতে পান ধরতে যান কুকুর ধরতে গেল এটা ধরতে গেল বিভিন্ন রকম যেগুলো যশো মা কাঁচতে থাকেন ভয়ে সামড়ে দেবে ধরতে যায় এখন বাচ্চাচ্চা করবে মুখে হাত দিতে গেল এটা করতে যত চঞ্চল আর দামাল হয়ে পড়লো সে বাচ্চাকে কিছু দিয়ে রাখা যায় না কোলে উঠলে একটু থাকবে দম করে কোল থেকে লাফি নিয়ে পড়বে এখানে ছুটবে এখানে ছুটবে আবার কোনো সময় যদি ভয় পেয়ে গেল দৌড়ে সে মায়ের কোলে উঠে পড়ল অপূর্ব বাল বাল মুকুন্দের বিভিন্ন লীলা বর্ণনা করা আছে সেসব মানে শুনলে পরে আপ্লুত হয়ে যাবে কেউ স্থির থাকতে পারবেন কিন্তু দুর্ভাগ্য আমি বিস্তৃতভাবে আলোচনা করতে পারছি না ধীরে ধীরে কি করতে থাকলো এ হামাগুরি দিয়া টুটে দাঁড়িয়ে চলতে আরম্ভ করলে আস্তে আস্তে চলে তারপর যেই চলতে আরম্ভ করলে আরও দুষ্টি বাড়ল ঘর থেকে বাইরে চলে যায় এই বাইরে যাবি না বললে কে শোনো বাইরে চলে গেল কোথাও বাইরে চলে গিয়ে একে ধরতে যাচ্ছে ওইটাকে ধরতে যাচ্ছে এইভাবে সব হ্যাঁ ময়ূর ধরতে যাচ্ছে ময়ূরকে ধরতে যাবে বাঁদরকে ধরতে যায় এ বাঁদর খামড়ে দেব বাঁদরকে ধরতে গেল আবার কখনো কখনো সে কি করল ঘরের মাখনগুলোকে লুকিয়ে নিয়ে সে মাদুরকে বললো খা এভাবে খেতে দিচ্ছে এইভাবে যাই ইচ্ছে তাই খেলা আরম্ভ করল। আর যখন আস্তে আস্তে বড় হতে আরম্ভ করল তখন তার দুষ্টামিরা শেষ নেই এত আরম্ভ করল বদমাইশী মানে কল্পনা করা যায় না একটু কোলে থাকে না সমস্ত সময় ধুলো আর নোংরাতে পড়ে থাকে আর চলতে আরম্ভ করেছে তার আবার আবার দল হয়ে গেছে পার্টি তৈরি করেছে সে ব্রোজের যত ছোট ছোট এক বাজো ফুল ট্রুপস তারা এক দল এক গোপাল হচ্ছে তাদের লিডার যা বলবে তাই শুনবে এখানে চল আজকে এটা করে আছে। ওখানে চল আজকে ওই ঘরে চুরি করে আসি সব গিয়ে এবার ফুল চুপস গেল কারোর ঘরেতে এবার কেউ জেনে ফেললো আছে ওকে কি করলো ছেকল তুলে দিল ও ঘরের মধ্যে শটফট করছে এই খোল খোল বাথরুম পেয়েছে আবার ও কে খোলে বন্ধ করে দিয়েছে এইরকমভাবে বদমাইশি আরম্ভ করলো সে মানে চিৎকার আছে বোঝে ওকে সামলানো যায় না লেখা আছে বিভিন্ন সংগীতায় দর্কসঙ্গীতা আদি মাখন চুরি করলো তারপরে যদি কেউ দেখে ফেললো চুরি করছে এরকম কোমর তুই তো চোর চোর ছেলের কথা দেখো তত্ত বলে আসে দৌড়ে পালাচ্ছে মানে যেই বলবে তুই চোর আমি চোর তুই তো চোর হ্যাঁ আমি চোর আমার বাড়িতে বলে তাকে যেই তাকা করবে সে দৌড়াবে এরকম ব্যাপার যদি কোন মতে যদি গোপিকাগঞ্জ কোনো কায়দা করে একবার ধরে ফেললো হাত ধরে ছাড়বো না ও গো ছেড়ে দাও আমি আর করবো না কোনোদিন করবো না আর কোনোদিন ছেড়ে দাও আমাকে না তোকে নিয়ে যাবো মাকে না ছেড়ে দাও আমি আর করবো না কোনোদিন এবার হাতে পায়েদের কোনো মতেই ছাড়া তা বা কেউ কেউ গোপিকাগঞ্জ বলে আচ্ছা ছাড়বো আকে নাস্তে হবে বলল তাহলে কি দেবে বলে মাখন দেবো কে বলে লাড্ডু দেবে নাচ তাহলে ওই লাড্ডু দিয়ে মাখন দেবে নাচিয়ে ফেললো বেশ কিছু করলো যা বলবে তাই করবে মাথা হাত দিয়ে ঘুরছে নাচছে বিভিন্ন যা বলবে তাই করবে কারণ বৈজবাসীর বস আবার কোন সময় প্রভাবতী প্রভাবতী মানে হচ্ছে তার কাকিমা প্রভাপতি একবার বেশ কয়েকবার চুরি করেছে কিছু বলেনি প্রভাপতি এক প্রভাপতি একবার হাতে নাতে ধরবে যে বাকি সখাগুলো সব পাঠিয়েছে গোপাল আর পালাতে পারেনি গোপালকে ধরেছে এইবার আজকে তো বেড় ছাড়বো না তোর মার কাছে নিয়ে যাব আজকে জোর করে ধরে আমাকে ছেড়ে দা আর করব না বলেছিস তুই আর করব না তোর মার কাছে আজকে নিয়ে যাব যশোমতির কাছে চল গে চিৎকার করতে করতে সেই যশোমতি ও যশোমতী শোনো ঘরে রোগবার আগে চিৎকার করি যশোমতি মায়ের ঘরটা গানে উপরে পাহাড়ে আর বাকি সব গোল হয়ে চন্দ্রমার মতো কাজে যশোমতি মাকে ডাকছে যশোমতি মা ঘরের ভেতরে কাজ করছে কি হলো কি হলো প্রভাবতী এই দেখো তোমার ছেলে চোরটাকে ধরে নিয়েছি আজকে আমার ছেলে চোর হ্যাঁ এতদিন তো তুমি বিশ্বাস করি এখন দেখো হাতে নাতে ধরে এনেছি বেড়ে এসে ছেলেটাকে মায়ের হাতে দি দিয়েছে এই দেখো চোর বলে কি বলছিস রে আমার ছেলে না তোর ছেলে। গুলে ঘোমটা টেনে খুলে দেখি আমার ছেলে গোপাল এখন ওর মূর্তি ধারণ করেছে গোপাল এখন ওর ওর ছেলের মুতি ধারণ করেছে এইবার পয়াবি মাথায় আরে আমার ছেলে ওর কোথায় ধরে আনলাম আমার ছেলে হয়ে গেল পরের দিন যদি ধরো তোমার স্বামীর মূর্তি ধরবো তখন তুমি লজ্জায় পড়ে যাবে কি করবে দেখব। বলে ওরে বাপরে ছেলে দেড়ে দে বাবা দরকার নেই আবার চুরি কর গোপাল এবার বিভিন্ন জায়গায় গৌর গোপাল এও এখানে অনেক কিছু করেছেন ঘরে ঘরে যশোদমা যশোদামা সিনে তো এখানে রয়েছেন সচিমা শচীমায়ের কাছে সব প্রতিবেশী দেখ ছেলে এরম করেছে সবার কিন্তু ভেতরে কিন্তু প্রসন্নতা চুরি করলো কিন্তু আনন্দ পায় তাদের ইচ্ছায় তথাপি এই সব রস আনন্দ আস্বাদন করে সচী দেখ তোর ছেলেটা এরম ঘরে গিয়ে এরম করেছে হ্যাঁ রোজ রোজ বারণ করা হয় শুনছে না দেখে এই সব করেছে গৌরকে ধরে নিয়ে এলো গৌরকে ওপরে কেন করো আমার ঘরে কি নেই এখানে তোমার ঘরে এই যে ধমক ফমক দিল লাটি দেখালো কিচ্ছু বললো না ঘরে গিয়ে সব ভাঁড় ফাঁড় সব ভেঙে ফেললো গৌর গৌর গোপাল ঘরে গিয়ে যত ভাণ্ড আছে ঘির ভাণ্ড তেলের ভাণ্ড সব ভেঙে চুরমার করে এবার যশো এবার কি সচিমা মা কোলে নিল শান্ত করে বল দেখো তুমি যে ভাঙলে কারটা ভাঙলে হ্যাঁ আমি তোমাকে কি খারাপ কথা বলেছি ঘরে তো এগুলো কি কৃপা করার জন্যই যাচ্ছেন কৌ এইভাবে কোন কোন ব্রজবাসীর বাড়িতে কি করলো হ্যাঁ ব্রোজবাসীর বাড়িতে ঘুরতে ঘুরতে গোপালের কাজ কি এই তো কাজ কাজ তো কিছু নেই ঘুরতে ঘুরতে একটা বাড়িতে গেল তারই আত্মীয় পরিজন সব ব্রোজবাসী চারিদিকে তো সব রয়েছে তাদের গেল ও কি করছো তোমরা বলে একটুখানি আর দিল বাচ্চা তো ঘুরে ঘুরে তাকে হয়তো কিছু খেতে দিলো আজকে আমাদের ভাই সত্যনারায়ণ পুজো এসো হ্যাঁ মাকে নিয়ে বলে হ্যাঁ আসবো ঠিক আছে বলে দেবো মাকে বলে কোথায় পুজো তোমাদের বলে ওই যে আল্পনা দেওয়া আছে সুন্দর ওখানে সত্যনারায়ণ পুজো হবে বিকেলবেলা সব এসো সকাল এই এসো সকাল ও কি করলো বোঝবাসে গিয়ে খাজে গেল দুই চারটে কুত্তার বাচ্চা এসে ওখানে ওই আল্পনার ওই জায়গায় বসিয়ে চলে গেল ওইখানে গিয়ে কি হলো আমাদের গৌরগপালও দায়ী করেছে ঘরে এনে কুকুরের বাচ্চা মেয়েদের রেখে দিচ্ছে সত্যি বলে এ কোথেকে কুত্তার আওয়াজ আসে রে করতে গিয়ে খুঁজে খুঁজে ঘরের মধ্যে কি আনলো আর এই বাচ্চাটাকে দূর কর কুকুরের বাচ্চা ব্রাহ্মণের ঘরে গেল ওরা বলছে না নিমাই মারবে ও পছন্দ করে কুকুরের বাচ্চাটাকে এনেছে এখন আমরা ছেড়ে দিয়ে মারবে না মারবে না আমি বলছি তুই না আরেকজন বলতে এই ছান্না তা ছান্না সচিমা বলেছে ওর মাই ওর মাই তো বলেছে ছেড়ে দেব না তুই জানিস না নিমাই মারবে তারপর যদি কোনো মতে বুঝিয়ে বাজিয়ে লোপ দেখিয়ে কুকুরটাকে ছাড়িয়ে দিল বাহিরে ফেলে দিয়ে যা ঘরটাকে লেপে ফেললো গোবর জল দিয়ে নিমায় ঘরে এসে বললো আমার কুকুরের বাচ্চা কোথায় গেল হে একবার ভাঙচুর আরম্ভ করল ভগবানের অপ্রাকৃত বিলাস এগুলো সব বলে গ্রন্থটাতে আছে বহুপাতের অনুমোদিত নিমাই বলে যে গ্রন্থ বেরিয়েছে গৌরী থেকে একদা কি হল নবম অধ্যায়ে আমরা দেখছি এই অধ্যায়ে আমি পূর্ব কার্তিক মাস আলোচনা করেছি বিস্তৃত ভাবে অল্প ভয় করবো যে সেখানে স্বয়ং ধরি জানি জানি হ গীতানি তদ্বাল বলছেন একদা একদা কি করেছেন যশোদা মার ঘরেতে অনেক দাসদাসী প্রচুর দাসদাসী তথাপি সেগুলোকে বিভিন্ন কাজেতে লাগিয়ে রেখেছেন লাগিয়ে রেখে ইচ্ছে করেই তিনি পদ্মগন্ধ সমন্নিত যে দুধ হয় শ্যামলি ধবলি এদের থেকে বিশেষ কিছু গাও আছে গোমাতা তাদের দুগ্ধতে পদ্মের মতো গন্ধ সেই দুগ্ধ জমানো আছে দদি সেখানে সেটা মন্থন করে তিনি মাখন তুলবেন গোপালের বিশেষ রুচিকর গোপালের বিশেষ রুচিকর এই আস্বাদন করাবেন বলে এই তিনি চিন্তা করেছেন সেই জানি জানি হ গীতা ও চরিচা নিচর গোপাল আবির্ভাব থেকে আরম্ভ করে যেসব অদ্ভুত বিচিত্র লীলা করেছেন সেগুলোই হল ব্রজবাসীদের গানের বিষয় ব্রজবাসীদের কাছে যদি যান দেখবেন তারা ছোটবেলা থেকে গোপাল আবির্ভাবের পর থেকে যে সে করেছেন সেইগুলোকে আস্বাদন করবার জন্য তারা বিভিন্ন গান রচনা করেন তাদের দেশি ভাষা ওটা কি ইংরেজি বা ফোক লোনা গ্রাম্য ওদের তাদের যে গ্রামের বোঝবাসী ভাষা সেই ভাষায় গোপালের বিভিন্ন চরিত্র বাল্যকাল থেকে দুগ্ধপান পুথনা বত্তেকার যা যা কিছু এগুলো সব তারা রচনা করে বিভিন্ন সময় তারা বিভিন্ন কাজ করতে করতে সেইগুলো গান করেন আর সেই সময়তে অল্পের উপর আমি বলছি সেখানে কি করলেন যে যশোদা মা কি করলেন যে এই গান করছেন সমস্ত কিছু ভূমি মন্থন করছেন আর সেই সময় মন্থনের আগে গোপালকে রেখে দিয়েছিলেন পালনা পালনা বলে বোজবাসীরা বোজবাসীরা গান গায় যশোদা মা বোজবাসীরা এখনো গান গায় মেরো লাশীরা নে মেরো লা বিভিন্ন সুন্দর গান আছে এরম ভাই দড়ি দিয়ে দোলাবে গোপালকে আর গান গাইবে আমার গোপাল পালনায় শুয়ে রয়েছে তোমরা আস্তে করে দোলাবে জোরে না উঠে যাবে জেগে যাবে আর জেগে আমি সংসারের কাজ করতে পারবো কিন্তু গোপাল তো যা নয় তাই করবে যখন এই কাজে ব্যস্ত গোপাল তখন উঠে গেছে উঠে গিয়ে ওখান থেকে ঝামেড়ে নেবেছে নে এসে একেবারে সেগুলো কার্তিক মাস কার্তিক মাসে আমি এই যে দামবন্ধন লীলা আলোচনা করেছিলাম সোজা এসে কিছু বল না গম্ভীর একেবারে ঘুমে চোকটা ডলডল করছে এসে মায়ের কাছে দাঁড়ালো কোনো কথা নেই একটা শব্দ দধি মন্দন করছে কোনো কথা না বলে দণ্ডটাকে এরামভায় ধরে ফেললো ধরে দাঁড়িয়ে ফেলে ওই যেন বিরাট গম্ভীর ব্যক্তি এরাম্বায় তাকাচ্ছে মাদ দিকে তার মানে আর তুমি দধি মন্থন করতে পারবে না এবার আমায় ক্ষুধা পেয়েছে শিগগির আমাকে স্তনপান করা মা তখন কী করেন গোপাল এসে গেছে ভালোই হলো গোপালকে কোলে নিয়ে সেবাটা তো ভালো করে হতো অন্য কোলে না থাকলে এখন কোলে নিয়েই করতে হবে তনপান করাচ্ছেন আর এরমভাবে করছেন এই করতে করতে তার কবরী থেকে মালতির মালা টুক টুক করে যেমন আকাশের চাঁদ খোঁস যেখান থেকে যেমন চুমকি খসে পড়ে পড়ছে খসে অপূর্ব দৃশ্য আর হাতের মধ্যে কঙ্কনগুলো এরমভাবে অপূর্ব এখন বোঝে মারা করে যাদের সৌন্দর্য দেখবা চোখ আছে তারা এইসব বাবারা এইসব আস্বাদন করেন আমারও সৌভাগ্য হয়েছিল বোঝমায়েরা প্রচুর ভালোবাসতেন প্রচুর এখনও গেলে তারা চিনতে পারবেন সব একদিন না গেলে চিন্তা করবো আসিস নি কেন কালকে তোর জন্য রেখে দিয়েছিলাম তুই বলেন কাল কেউ আয়নায় এ বাবা কাল তেরে তেরে নিয়ে রেখ দিয়ে আথা সব রেখে দিয়েছিলাম এরকমভাবে বলেন চাই হোক এই যে তারা এখন যে দধি মন্থন করছেন তার এই কঙ্কনগুলোকে ঝাঁকঝাঁক করে আওয়াজ হচ্ছে বাজিনার মতো সুন্দর আর সেখানে মা ঘেমেও যাচ্ছেন একটু একটু করে আর ছেলে যেহেতু অঙ্কে রয়েছে কোন কোন সময় কি করছেন যে স্তন পান করাতে করাতে মুখটাকে দেখছেন ভালো করে মাঝে মাঝে মন্থন করাতে করেছেন ছেলেকে দেখছেন মুখটা তার দেখে আনন্দে আপ্লুত হচ্ছেন ভেতরে এবার ঘটনা ঘটলো হটা হঠাৎ এই যশোদা মা উনুনের মধ্যে অর্থাৎ আঁচেতে দুগ্ধ জাল দেওয়ার জন্য রেখেছিলেন এবং সেই দুধগুলো দেখছেন হঠাৎ সেখানে জাল হয়ে গেছে এবং সে পড়ে যাচ্ছে আগুন সঙ্গে সঙ্গে গোপালকে কি করেছেন কোল থেকে বাইরে নামিয়ে রেখে দৌড়ে গেছেন দুধটাকে বাঁচাবার জন্য এর অনেক সিদ্ধান্তগত বিচার আছে সূক্ষ্ম বিচার এগুলো আমি কার্তিক মাসে কিছু আলোচনা করেছিলাম সকালবেলার দিকে যেখানে যেখানে দামবন্ধন লীলা সম্বন্ধে আলোচনা করেছিলাম সেখানে বলছেন এই যে দুগ্ধ সেই যে ঝাপ দিচ্ছে সনাতন গোসাই সুন্দর বলেছে যে দুগ্ধ সেখানে দুগ্ধটাও চেতন চেতন চেতনার যে কোনো কোনোটাই অচেতন নেই দুগ্ধটা চেতন আগুন চেতন এই দুগ্ধটা দুঃখ পাচ্ছেন যে গোপাল যে এত স্তনক্ষেপ পান করছেন আমাকে আর খাবে না আমাকে আর দরকার হবে না আমি আমার জীবনটাকে শেষ করে দেবো আগুন দুগ্ধ এবার চেতন সে আত্মহত্যা করতে গেছে এবার তাকে গিয়ে যশোধমা নাবালেন এদিকে গোপাল গেল রেগে। গোপাল বলছেন আমাকে দুধ পান করাতে পেট ভরলো না চলে গেলো দুম করে রেখে ওটা কি বড়ো না এটা বড় আর কোনটা বড় তো মা জানে তুই জানিস বড় এখন রেগে গেল রেগে গিয়ে কি করলো কি সঙ্গে সঙ্গে ধরমাধরি বলছেন দধি দন্থন ভাজনম ভিতা মিশাশ্রু দ্রস দশনা রহযঘাস হৈগম অন্তরম গত বলেন কি গোপাল রেগে গেল রেগে এরকম দাঁত তাকে রঙ করলো আমাকে ছেড়ে দেখে চলে গেল বলে গিয়ে সামনে একটা নুড়ি দেখলো সেই ঠাকুমার আলোনে আমলে সেই সে যে দধি ভাণ্ডটা দেখলে চমৎকার দেখবার মতো সেই এখান এখনকার এখানে জিনিস নয় যে দেখবার মতো রাজরাজার বাড়িতে বিভিন্ন কারুকার্য দধি মন্টন ভাণ্ডটা বহু মূল্যবান সেই ভাণ্ডোটাকে কি করলো গোপাল এত বড় নুড়ি দিয়ে ধুম করে ফাটিয়ে দিল ওই যা সব নষ্ট আমাকে খাওয়ালো না পেট ভরে বলে কি করল এবার সঙ্গে সঙ্গে অন্যায় করেছি জানে সঙ্গে সঙ্গে এবার পালিয়ে চলে গেল অন্য জায়গায় উত্তারু গোপী সুশ্রিতম পয়হ পুন প্রবিশ্ব সন্দৃশ চ দত্তমাতি ভগ্নম বিলক্ষ সশ্রুতস্ব কর্ম তৎ জহাস তঞ্চাপি নত্বপশ্বতা বলছেন যখনই ঘরে ঢুকলেন এসে দেখলেন যে চারিদিকে দইয়ের দই জায়গা কি হলো ঘর একেবারে ভান্ডুটা কে ভাঙল সঙ্গে সঙ্গে মা বুঝে গোপালের কাণ্ড আর কেউ নয় কোথায় গেল বেটা বলে এবার খুঁজতে বেরোলেন কোথায় গেল কোথায় বেলো আর কোথায় গেল ও তো গেছে অন্য জায়গা পালিয়ে গেছে গেছে এখন গোপন ঘরে গিয়ে সেখান থেকে একটা সে উলুখল এটাকে উপর করেছে উঠতে তো বড় বেঁটে করে সেখান থেকে শিকাতে হাত দিয়েছে সেখান থেকে ইচ্ছা মতো মাখন খাবলা দিয়ে বার করছে আর এই আমার ছুটছে বারান্দা সেখানে গিয়ে বারান্দায় ছুটছে বাঁদরগুলো উৎসব করছে এবার মাখনের উৎসব চি চা চিৎকার করছে আর উৎসব করেছে বা ভালি হয়েছে এগুলো কোনদিন খেতে হয় না বাঁদরগুলো খাচ্ছে আনন্দে আর যশন মনে করো কোথায় তুমি যদি ঘর সুন্দর দেখে এই বেটা ওইখানে যেই দেখেছে তখন বললে না এই তো শাসন করা দরকার এখন এই থেকে যদি এরকম হয় যে বড়ো হয়তো বদমাইশ হয়ে যাবে তখন সে কে কী করলে একটা লাঠি নিয়ে পেছনে এরম করে আস্তে আস্তে আসছেন আর গোপাল যেহেতু জানে এটা অন্যায় করেছি সেই জন্য আমি পিছু ফিরে ফেরে দেখছি পারবা কি আমাকে ধরতে এলো কি কেউ ঠিকই দেখে মা আসছে যেই দেখে মা আছে এক সালাং লাগিয়েছে লেগে দৌ দেখেবারে মা বললে কোথায় পালাবিস তোর পিছনে আমিও দৌড়াবো দাঁড়া বলে মাও দৌড়াচ্ছেন ও দৌড়াচ্ছে মাও আর যশোদা মা বয়সকালে সন্তান হয়েছে শ্যামল বরণ বর্ণনা আছে পুরাণান্তরে আর বাল্কি একটুখানি তিনি গিয়ে চোরাতে কষ্ট হচ্ছে কিন্তু গোপাল ছোট গোপাল ছোটো ছোটো পা দিয়ে দৌড়াচ্ছে মাখিয়া তত পারে পেছনে দৌড়াচ্ছে তত তো কবরই খুলিয়ে যাচ্ছে কাপড় আলগা হয়ে যাচ্ছে আর গোপালও থামছে না গোপালও দৌড়াচ্ছে এদিক দিয়ে চৌ চোরাসি এদিকে পালায় আবার ওদিকে ধরতে ওদিকে পালিয়ে যায় আবার ওদিকে এইভাবে বিভিন্ন খালি পালিয়ে দৌড়াচ্ছে এইভাবে তো দেখলো এবার কী করা যায় যে কিছুতেই সে থামছে না তখন কি করলো গোপাল কৃপা করে কি করলেন তার মায়ের এরকম পরিশ্রম দেখে কি করলেন তমাত্মী অবরুদ্ধ অপসসার ভীতব গোপন্ন ধাবত্ন জম আপযোগাম ক্ষম প্রবেষ্টের ঋতম মানাহা কি সুন্দর কথা বিরাট তপস্যার দ্বারা মনকে পবিত্র করে নিয়েছেন তার তারপরেও যারা যোগী জ্ঞান তারা পাচ্ছেন না যে ভগবানকে সেই যশোদা মা এই পরব্রহ্মকে এই ভাবে যখন করছেন তখন দেখলেন এত ভয় দৌড়াচ্ছে কি করা যায় তখন কৃপা করে কি করলেন গোপাল কি করলেন যখন দেখলেন পাচ্ছে না মা কষ্ট হচ্ছে মায়ের দেয় তখন কৃপায়া স্ববন্ধনে আসিত বন্ধনে তো ধরা দিয়ে দিলেন মাকে আর মা ধরে কি করলেন ছেলে ভয়েতে এরকম ভাবে চোখটাকে এরকমভাবে এরকম ভাবে কষড়াচ্ছেন কাঁচছেন জল পড়ছে হ্যাঁ আমাদের দামোদস্ট নমামেশ্বরম সচিদানন্দ রূপম লসৎকুন্ডলম গুলে গোকুলে ভাজমানম এই শ্লোকে আছেন রুদন্তম মোহেতম যুগ্ম মৃজন্তম মৃজন্তম মানে এরম ভাই রোগড়াচ্ছে কাজল দিয়ে কালো হয়ে গেছে কিন্তু কালো আলো বা আরো কালো হয়ে গেছে সুন্দর এরম ভাই ফোফাচ্ছেন তখন যত তোমার লাঠিটাকে ফেলে দিলেন যা ভয় পাচ্ছে বাচ্চা ছোট বাচ্চা লাঠিটাকে ফেলে দিলেন দিয়ে এবার কী করলেন বলে তোকে এবার বেঁধে রাখবো লাঠি দিয়ে মারবো না ভয় পাচ্ছে বেঁধে রাখবো বলে ঘরে দড়িয়ে আনলেন দড়িয়ে এনে এবার বাঁধতে থাকবো তাহলে বড়ো দড়ি এনেছে গোপালের পেটটাই এনে বাদ দিয়ে দু আঙুল কম দড়িটা তুমি ছিল কি ছোট হয়ে গেল কী ঠিক আছে ছোট হয়েছে আরো আরো দড়ি আছে আমার সব আরও দৌড়িয়ে নিয়ে যত দড়ি আনে সব কম পড়ে যায় দু আঙুল করে কম পড়ে যায় মানে কী ব্যাপার হয় কীরম ফেলাসি হচ্ছে যত তোমার হয়ে গেছে না পাচ্ছেন বাঁধতে পারছেন না গোপাল গোপালকে বাঁধতে পাচ্ছেন না শেষকালে কী করবেন শেষকালে কিছু করার নেই গোপাল দগন কিপা করে বন্ধনে কৃপায় আসব বন্ধনে আসিত বন্ধন স্বীকার করলেন সেইটা কি বলেছেন ভগবানের ইচ্ছা এবং ভক্তর ইয়ার দু আঙুল কম এই দুটো যদি যখন মেলে যাবে তখন তোমার খাদ্য সিদ্ধ যাবে তার আগে হবে না আপন ইচ্ছা এই জীব কোটি মাঞ্ছা করে কৃষ্ণ ইচ্ছা ভগতী কৃষ্ণের ইচ্ছা ছিল ফল নাই ধরে এখানে বলছেন সুন্দর যস্ব নম না পিচা পরম পূর্ম বহিষ্ঠ অন্তর জগত নতর্ণ বহির পূর্বম না পিচা জগত সুন্দর ভাই বলছেন গোপিক দম নবন্দ প্রাকৃতম চোদ্দ যার অন্তর বাহির বলে কিছু নেই পারা শূন্য গোপাল হরি অনন্ত হরি রূপ অনন্ত যে ভগবান অনন্ত যার বাহির ভেতর বলে কিছু নেই তুমি কি করে তাকে মাপবে কি করে তাকে বাঁধবে সেই জন্য সুখদেব গোস্বামী বলছেন সুন্দর নচ চ অন্তর ন যহির যস না পূর্বম না পিচার যার পূর্বাপর বলে কিছু নেই অন্তর বাহির বলে কিছু নেই চরাচর ব্রহ্মাণ্ড জুনে যে তত্ত্বটা অধ্যয় গ্রণ বিরাজমান রয়েছে তাকে আজ গোপী যশোদা কি করছেন তাকে মর্তলিঙ্গম অধ্যক্ষজম মর্ত লিঙ্গ মানুষের মতো লিঙ্গ ধারণ করেছেন সেই অধ্যক্ষ যু তাকে গোপিকা কি করেছে উলুকলে এই আগে দড়িটাকে বেঁধে প্রাকৃত যথা যেন প্রাকৃত জগতের মা বাবা মা আমাদের বেঁধে রাখতো দুষ্টামি করলে সেরকম সেই যশোদা মাও কি করলেন গোপিকা উলুকলে দামনা বাবান্দ দাকৃত যথা তাকে এরকমভাবে বেঁধে আটকে দিলেন আর যেন গোপাল বেরোতে না পারে গোপাল জানা বেরোতে না পারে সেরকম ব্যবস্থা করলেন এবার গোপালকে বেঁধে রেখে গোপাল তো নিজে ইচ্ছা করে বন্ধনে স্বীকার করেন দেখা আছে ভাগবতে স মাতহ শাত্রায়া বিশ্বস্ত কবর স্রজহ মা ঘেমেচুমে একাকার কবরী মানে ভেতরে যে খোঁপা সব ফুলে গেছে সব ফুলগুলো লাগানো সব ছিটিয়ে গেছে ঘেমে আবার হাঁপাচ্ছে এইটা দেখে স মাতহু শাত্রা ঘাম ঝরছে গাত্রায়া বিশ্বস্ত কবরা স্রজহ আর বস্ত্র আলগা হয়ে গেছে দৃষ্টা পরিশ্রম কৃষ্ণ হৃপয়া আসিত সবান বন্ধন থেকে না আমাকে বাঁধো এবার এবার আর দু আঙুল ছোট হলো না বেঁধে ফেললো বেঁধে রেখে এবার তাকে ইলুখলের সঙ্গে বেঁধে রেখে এবার মা বললো তুই এই কানে বাঁধা থাকছিস তুই বদমাইজি করেছিস আর মা কাজে চলে গেল গোপাল বলল ঠিক আছে যাই করবে সব আমার কার্যসিদ্ধি হবে এবার গোপাল অন্য কাজ করবে কালকে এইটা ব্যাখ্যা করব। নেমাম বেরিঞ্চনা ভাব শীপী অঙ্গ সংশ্রয় প্রসাদে গোপী আপো বিদ কি বলছেন নেম বিচ নো নাশ্রিয়া প্রসাদমী প্রসাদমেবি গোপী য মুক্তিদাৎ না সুখা ভগবান দেহীনা গোপি সুত জ্ঞানীনাঞ্চ মিহ ভজে ভজক্ডন সমজে ভজক্ডন সমপণন সভাতচিতর দন সদৈবন্দ সদৈবন্দ বাঞ্চাকালপদুর্গশি কে পাশে ব্যবচ পতিথান পাবনে বৈষ্ণভ্যো নমো নম